পরিবেশিত অডিও লেকচার সিরিজ এই সিরিজ আলোচিত হবে আমির আসসালামুকুম ওরহমতুল্লাহাতম বিসমিল্লাহিহমান মহাম্মদ ওয়াই তাসলিমান তসলিম আজকের পর্বে ইনশা আল্লাহ তালা আমরা জানব কার্বালার সেই মর্মান্তিক ঘটনা গত পর্বে শেষের অংশে আমরা জেনেছিলাম যখন ইয়াজির খুলিফা হিসেবে অধিষ্ঠিত হলো তখন সে মদিনায় চার ব্যক্তির কাছ থেকে বায়াত গ্রহণের জন্য চাপ প্রয়োগ করার নির্দেশ প্রদান করেছিল যাদের মধ্যে দুইজন আব্দুল ইবনে আব্বাস এবং আবদুল ইবনে অমার সেই সময় ওমরা করার জন্য মক্কায় ছিলেন বাকি দুই ব্যক্তি ছিলেন হুসাইন ইবনে আলী এবং আব্দুল ইবনে জুবাইর এরপর হুসাইন ইবনে আলী এবং আব্দুল ইবনে জুবাইর তারা মক্কার উদ্দেশ্যে মদিনা ত্যাগ করেন অর্থাৎ তারা ইয়াজিদের কাছে বায়াত প্রদান করেননি হুসাইন রাজিউল ওয়ানহু যখন মক্কায় আসলেন তখন তিনি ইরাক থেকে অর্থাৎ কুফা থেকে প্রচুর চিঠি পাওয়া শুরু করলেন এবং সেই সকল চিঠিতে লেখা থাকত আপনি দয়া করে ইরাকে আসুন আপনি যদি ইরাকে আসেন তাহলে আমাদের সমর্থন এবং আমাদের দরবারই আপনার সাথেই থাকবে অর্থাৎ ইরাকের লোকেরা তারাও খুলিফা হিসেবে ইয়াজিদকে মেনে নিতে রাজি ছিল না স্মরণ করা যেতে পারে ইরাকের কুফা এটা ছিল আলী রাজিউলানহু এবং হাসান রাজিউলানহুর সময়ে খিলাফার কেন্দ্র তারা ইয়াজিদের মনোনয়নের উপরে অসন্তুষ্ট ছিল যদিও কুফা এবং বাসরা থেকে ইয়াজিদ বায়াত পেয়েছিল কিন্তু সেখানকার বাসিন্দারা তারা সুযোগের অপেক্ষায় ছিল যখন তারা জানল হুসাইন তিনি ইয়াজিদের প্রতি বায়াত প্রদান করেননি তখন তারা তাকে কুফাতে আমন্ত্রণ জানাল হুসাইন রাজিউল ওয়ানহু বিরাট সংখ্যায় চিঠিপত্র পাওয়ার পর তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে কুফায় প্রেরণ করলেন সেখানকার পরিস্থিতির সত্যতা যাচাই করার জন্য মুসলিম ইবনে আকিল তিনি প্রচলিত পথ বাদ দিয়ে পরিত্যক্ত এবং মরুপথে যাত্রা শুরু করলেন তার সাথে দুইজন পথপ্রদর্শক বা গাইড ছিল কিন্তু যাত্রা পথে একজনের পর অপরজন এভাবে দুইজন পথ প্রদর্শকই মৃত্যুবরণ করেন তখন মুসলিম ইবনে আকিলের কাছে এই বিষয়টিকে খুব ভালো বা শুভ কোনো বিষয় মনে হচ্ছিল না তিনি এটাকে একটি অশুভ লক্ষণ মনে করলেন এবং সামনে আর অগ্রসর না হওয়ার বিষয়টি চিন্তাভাবনা করছিলেন এরপর তিনি সেখান থেকে হুসাইন রাজিউল্লা আনহুর কাছে পত্র প্রেরণ করলেন এবং তিনি লিখলেন হয়তোবা আল্লাহ এই বিষয়কে পছন্দ করছেন না তিনি তার মিশনে কী সিদ্ধান্ত নেবেন এই বিষয়ে জানতে চেয়ে পত্র পাঠালেন কিন্তু হুসাইন রাজিউল্লা আনহু তাকে নির্দেশ দিলেন ইরাকে প্রবেশ করতে এবং কুফাবাসীদের প্রকৃত অবস্থা স্বরে জমিনে যাচাই করতে তিনি তাকে সামনে এগিয়ে যাওয়ার নির্দেশ প্রদান করলেন মুসলিম ইবনী আকিল যখন কুফায় আগমন করলেন তখন সেখানকার বারো হাজার ব্যক্তি তার কাছে বায়াত প্রদান করলো যে তারা হুসেন রায়তলানুর কাছে বায়াত প্রদান করবে এই মর্মে এবং তারা শপথ প্রদান করল যে তাদের যান এবং মাল দিয়ে তাকে সাহায্য করবে ধীরে ধীরে সেই সংখ্যা বারো হাজার থেকে বৃদ্ধি পেয়ে আঠারো হাজারে উন্নীত হলো এবং প্রত্যেক বায়াত প্রদানকারী ব্যক্তির পেছনে আরও অনেকজন ব্যক্তি ছিল কাজেই তাদের একটি বিরাট অংশ তারা হুসাইনকে আনুগত্য করবে এই মর্মে মুসলিম ইবনী আকিলের কাছে বায়াত প্রদান করল হুসাইন রাজিউল্লা আনহু এই সংবাদ পেয়ে মক্কা থেকে কুফার উদ্দেশ্যে রওনা হলেন এই সম্পর্কে একটু পরেই আমরা আলোচনায় প্রবেশ করতে যাচ্ছি কুফাতে সেই সময়ে গভর্নর হিসেবে নিযুক্ত ছিলেন সাহাবি নুমান ইবনে বাসিয়র রাজিউলতলা আনহু তিনি ইয়াজিদের খিলাফতের অধীনে সেই পদে অধিষ্ঠিত ছিলেন তিনি মুসলিম ইমনে আকিলের আগমনের সংবাদ জেনেছিলেন এবং সেখানকার লোকেদেরকে কোনো ধরনের যুদ্ধ বা সংঘাতে না জড়ানোর জন্য তিনি নির্দেশ প্রদান করেছিলেন তিনি বিষয়টিকে আলাপ আলোচনা এবং সমঝোতার মাধ্যমে সমাধানের আশাবাদী ছিলেন তিনি খুতবা দিয়ে বললেন আমার বিরুদ্ধে যে লড়াই করবে না আমিও তার বিরুদ্ধে লড়াই করব না মিথ্যা অপবাদ বা কু ধারণার কারণে আমি তোমাদেরকে পাকরাও করব না কিন্তু আল্লাহর কসম যিনি ব্যতীত কোনো উপাস্য নেই যদি তোমরা তোমাদের আমিরকে বর্জন করো এবং তার বাঈাত প্রত্যাহার করে নাও তবে আমি তোমাদের বিরুদ্ধে লড়াই করব। তখন সেখানে ইয়াজিদের অনুসারীদের মধ্যে একজন ব্যক্তি তিনি নোয়ানিবনেবাসীরকে বললেন আপনি কঠোর শাস্তি প্রদান না করে এই বিষয়কে সংশোধন করতে পারবেন না আপনি যে পন্থা অবলম্বন করছেন সেটা হচ্ছে দুর্বলদের পন্থা তখন নুমান ইবনে বাসির তিনি বললেন আল্লাহর আনুগত্যের পরিধিতে থেকে দুর্বল গণ্য হওয়া আমার কাছে তার নাফুরমানি করে শক্তিধর হওয়ার থেকেও বেশি পছন্দনীয় এরপর তিনি মেম্বার থেকে নেমে আসলেন এরপর ওই ব্যক্তি ইয়াজিদের কাছে সেখানকার গভর্নর নুমান ইবনে বাসিরের কর্মপন্থা জানিয়ে পত্র প্রেরণ করলো। ফলে ইয়াজিদ সে অনুভব করল নোমান ইবনে বাসির তাদের প্রতি হয়তোবা কিছুটা সহনশীল হয়ে আছেন কিংবা তিনি সেভাবে শক্তি প্রয়োগ করতে চাচ্ছেন না কাজেই গভর্নরের পদ থেকে নোমান ইবনে বাসিরকে অপসারণ করা হলো এবং সেখানে সেখানে নতুন গভর্নর নিযুক্ত করা হলো ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ ইবনে আবিহিকে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ সে ছিল অল্প বয়সী তখন তার বয়স ছিল মাত্র ২৮ বছর এবং ব্যক্তিত্বের দিক থেকে সে ছিল জেদি একগুয়ে অহংকারী এবং হটকারী একজন ব্যক্তি কোনো কাজের অগ্রপ্রশ্চাত বিবেচনা না করেই সে সিদ্ধান্ত গ্রহণ করত এবং সে ক্ষমতা ক্ষমতালভীয় ছিল সে শাসন ক্ষমতার কাঠামতে উপরের দিকে অগ্রসর হওয়ার বাসনা তার অন্তরে লালন করত ইয়াজিদ এই ব্যক্তিকে সেখানকার নতুন গভর্নর হিসেবে নিযুক্ত করলেন এদিকে মুসলিম ইবনে আকিল তিনি সেখানকার একজন বিশিষ্ট ব্যক্তি হানি ইবনে উরা তার কাছে অবস্থান করছিলেন তার গৃহে তিনি আশ্রয় নিলেন এদিকে নতুন গভর্নর ওবায়দুল্লা ইবনে জিয়াদ সে কুফায় প্রবেশ করল এবং ইয়াজিদ তাকে পত্রমারফত নির্দেশনা প্রদান করল তুমি কুফায় যাবে এবং সেখানে গিয়ে মুসলিম এমনি আকিলকে তলব করবে এবং যদি তাকে আয়ত্তে পাও তবে তাকে হত্যা করবে অথবা নির্বাসিত করবে ওবায়দুল্লাবনী জিয়া যখন কুফায় প্রবেশ করছিল তখন তার সাথে ছিল মাত্র সতেরো জন অশ্বারোহী অর্থাৎ খুবই ছোট একটি দল নিয়ে সে কুফায় প্রবেশ করল এবং প্রবেশকালে তার চেহারা কালো পাগড়ি দিয়ে ঢেকে রেখেছিল তার মুখ ছিল ঢাকা কাজেই লোকেরা বুঝতে পারছিল না যে এই নতুন ব্যক্তিকে অনেকে ধরে নিয়েছিল হয়তোবা তিনি হুসাইন রাদিউতাল আহ হবেন যখনই কোনো একটি দল তাকে অতিক্রম করে যাচ্ছিল কুফাবাসীরা তাকে বলছিল সালামুন উন আলাইকুম ওবায়দুল্লেম জিয়াদ সে বেশ দ্রুত মানসিকতার একজন ব্যক্তি ছিল এবং সে নিজের পরিচয় প্রকাশ করছিল না এবং তার বাহিনী থেকে উত্তর দেওয়া হচ্ছিল ও আলাইকুমসাল্লাম লোকেরা বলছিল আল্লাহ রসুল সাল্লু আলহস্লামের বংশধরকে স্বাগতম কারণ তার ভেবে নিয়েছিল সেই ব্যক্তি হুসাইন রাদিউল্লা আনহু তখন বাহিনীর মধ্য থেকে একজন ব্যক্তি তাদেরকে ধিক্কার দিয়ে বলল তোমরা পিছু ঘটে যাও এই ব্যক্তি হুসাইন নয় তিনি হচ্ছেন আমির উবায়দুল্লা বিন জিয়াদ অর্থাৎ উবায়দুল্লাহ সেখানকার পরিস্থিতির সত্যতা যাচাই করতে পারল এবং সে নিজে কুফার গভর্নরের বাসভবনে অবস্থান গ্রহণ করল নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠিত করল এবং নুমান ইবনে বাসির তিনি তার পথ থেকে অপসারিত হলেন এরপর উবাইদুল্লাহ মুসলিম ইবনে আকিলকে পাকড়াও করার জন্য গুপ্তচর নিয়োগ করল সেই ব্যক্তি গোপনে সংবাদ গ্রহণ করে হানি ইবনে ওর গৃহে পৌঁছে গেল এরপর সেই ব্যক্তি ওবায়দুল্লা ইবনে জিয়াদের কাছে জানিয়ে দিল হানি ইবনে উরা তিনিই মুসলিম ইবনে আকিলকে আশ্রয় দিয়েছেন এবং তাকে রেখেছেন সুতরাং ওবায়দুল্লাহ হানি ইবনে উরওয়াকে ডেকে আনল তাকে ধরে নিয়ে আসা হলো এবং এরপর সে জিজ্ঞাসাবাদ করল হে হানি মুসলিম ইবনে আকিল কোথায় তিনি বললেন আমি জানি না এরপর সেই গুপ্তচর যে হানি ইবনে উরার সঙ্গে সাক্ষাৎ করেছিল সে সেখানে উপস্থিত হল এবং তাকে দেখে হানি ইবনে ওরুয়া তিনি নির্বাক এবং হতবুদ্ধি হয়ে পড়লেন তিনি বুঝতে পারলেন তিনি একজন গুপ্তচর ও বিশ্বাসঘাতকের প্রতারণার শিকার হয়েছেন তখন তিনি উবায়দুল্লাহকে বললেন আমি তাকে ডেকে আনিনি তিনি নিজে আমার কাছে এসেছেন অর্থাৎ মুসলিম ইবনে আকিল সম্পর্কে তিনি এই কথা বললেন তখন উবায়দুল্লাহ বললেন তাহলে তাকে আমার কাছে নিয়ে আসুন কিন্তু হানি ইবনে ওরুয়া তিনি এই কাজ করতে অস্বীকৃতি জানালেন তিনি বললেন আল্লাহর কসম তিনি যদি আমার পায়ের নিচেও লুকিয়ে থাকেন তবুও তাকে অরক্ষিত করার জন্য আমি আমার পা উঠাতাম না অর্থাৎ মুসলিম ইবনে আকিল কোথায় আছেন হানি ইবনি ওরুয়া সেই তথ্য দিতে অস্বীকৃতি জানালেন এরপর ওবায়দুল্লাহ ইবনে জিয়া তাকে পাকড়াও করলেন তাকে প্রহার করলেন এবং বন্দি করে রাখলেন এমন কি তার মুখমণ্ডলের উপর বর্ষা দিয়ে একটি আঘাত করে ক্ষত সৃষ্টি করলেন এমন কি তাকে হুমকি প্রদান করে বললেন তোমাকে হত্যা করা আমার জন্য বৈধ কারণ তুমি একজন হারুরি এমনকি অনেক লোকেরা ধরে নিল হয়তোবা হানি ওবায়দুল্লার হাতে নিহত হয়েছেন এই বিষয়ে জানার জন্য তার গোত্রের কিছু লোকেরা একত্রিত হল এরপর তাদের কাছে সংবাদ প্রদান করা হলো, তোমরা ফিরে যাও হানি নিহত হননি তিনি এখনও বেঁচে আছেন এদিকে মুসলিম ইবনে আকিলের কাছে এই সংবাদ পৌঁছে গেল এবং তিনি জানতে পারলেন যে তার আশ্রয়দাতা অর্থাৎ হানি ইবনে ওরুয়া তিনি বন্দী হয়েছেন ফলে তিনি চিন্তা করলেন এখন আর দেরি করার মতো পর্যাপ্ত সময় নেই হুসেন আসার আগেই তাদেরকে বিদ্রোহ করতে হবে কাদেরই যে বারো কিংবা আঠারো হাজার ব্যক্তি তার হাতে বায়াত প্রদান করেছিলেন তাদের উদ্দেশ্যে তিনি বার্তা পাঠিয়ে দিলেন তোমরা বিদ্রোহ করো এবং তিনি ঘোরায় চড়ে তার অনুসারীদেরকে বললেন এ মনসুর আমেত আমেত এটি ছিল একটি সাংকেতিক বাক্য যার মাধ্যমে তাদেরকে বিদ্রোহের দিকে তিনি আহ্বান করলেন কিন্তু এর আগে যখন কিনা না হাজার লোক বায়াত প্রদান করেছিল বিদ্রোহের ঘোষণা দেওয়ার পর মাত্র চার হাজার কুফাবাসী তার আহ্বানে সাড়া দিল প্রথমবারই আট হাজার ব্যক্তি जोगदान करते अस्वीकृति जानाल एदी केदुल्लाजिया सेम पद्धति शुरू कर लंबी से कख का भयभी प्रदर्शन करूष प्रदान करा वायत प्रदान तर निकटा के व्यवहार करारमे तरह मनोबल भेगे दीते थकल और सम्भव्य सकल उपाय तक पेचने हटिए दी एमको व्यक्ति मुस्लिम ने अकिले संगे जोग दिए संबाद शनि तर माँ के पाठिए देा हतो किंबा भाइयों से बन के पाठिए देा हतो ते ब তুমি ফিরে এসো বাড়িতে চলে এসো এমনকি পিতাকে পাঠিয়ে দেওয়া হতো পুত্রের কাছে ভাইকে পাঠিয়ে দেওয়া হতো ভাইয়ের কাছে এবং তার এসে মনোবল ভেঙে দিত এবং বলতো কাল যখন ওবায়দুল্লার আহ্বানে শাম থেকে বাহিনী এসে পৌঁছাবে তখন তুমি কিভাবে তাদের হাত থেকে নিস্তার পাবে এবং অল্প সময়ের ব্যবধানে সেই চার হাজারের মধ্য থেকে অবশিষ্ট থাকলো মাত্র পাঁচশো জন যোদ্ধা এরপর তাদের সংখ্যা কমে গিয়ে তিনশো এমনকি ৩০ জনে এসে দাঁড়ালো মুসলিম এপনি আকিল যখন তাদেরকে নিয়ে মাগরিবের সালাত আদায় করলেন তখন ছিল মাত্র তিরিশ জন ব্যক্তি এরপর যখন এশার সালাত আদায় করলেন তখন তার সাথে ছিল মাত্র দশজন ব্যক্তি এরপর যখন তিনি কোনো একটি পথ অতিক্রম করছিলেন যে কোনো রাস্তার ডানে বামে বাঁক নেওয়ার সময় একজন একজন করে অবশিষ্ট ব্যক্তিরাও সটকে পড়লেন শেষ পর্যন্ত তিনি একা ছাড়া আর কেউই থাকলেন না তিনি সম্পূর্ণ একাকী হয়ে পড়লেন এবং তার সাথে একজনও বায়াত প্রদানকারী সাহায্যকারী কেউ থাকলো না অর্থাৎ তাকে আশ্রয় দেওয়ার মতো কেউ থাকলো না তিনি এখন কুফাতে একজন আগন্তুকে পরিণত হলেন এমত অবস্থায় রাতের অন্ধকারে তিনি অজানা গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন এদিকে অন্ধকার ঘনীভূত হয়ে এসেছে অপরদিকে ওবায়দুল্লাবনে জিয়াদের বাহিনী তাকে খুঁজছে এভাবে উদ্দেশ্যহীনভাবে তিনি একাকী রাস্তায় পথ চলছিলেন শেষ পর্যন্ত তিনি একজন বৃদ্ধা মহিলার আশ্রয় গ্রহণ করলেন বাড়িতে সেই মহিলা একাই ছিলেন এবং তার পুত্র কাজের জন্য বাড়ির বাইরে ছিলেন মুসলিম এবনে আকিল তখন আশ্রয়হীন খাদ্যহীন পানীয়বিহীন তিনি সেই মহিলার কাছে গিয়ে বললেন আমাকে একটু পানি প্রদান করুন से महिला पानी प्रदान कर लरपरती घर भेतरे प्रवेश करल तक महिला के पानी प्रदान कर हाँ तक आपनी एन फिर जान अपार स्वर का घरे था ठीक शोभन है तक हे अल्लाहर बंदी शहरे आगंतुको बाड़ीघर किंबा स्वन परिजन किचुई नहीं तुम्हें कि सदाचार ए अनुग्रह करते जार पुरस्कार तुम्हें दीते বৃদ্ধা যখন অবাক হলেন এবং তার ব্যাপারে জানতে চাইলেন তখন তিনি নিজের পরিচয় প্রকাশ করে বললেন আমিই মুসলিম ইবনে আকিল লোকেরা আমার সঙ্গে মিথ্যাও আদা করেছে এবং আমাকে ধোকা দিয়েছে বৃদ্ধা অবাক হয়ে বলল আপনিই মুসলিম ইবনে আকিল তিনি বললেন হ্যাঁ তখন সে তাকে আশ্রয় দিতে রাজি হলো কিন্তু যখন সেই বৃদ্ধার পুত্র বাড়িতে এসে পৌঁছালো এবং বাড়িতে একজন অচেনা আগন্তুককে দেখে তার ব্যাপারে জানতে চাইল তখন বৃদ্ধা তাকে মুসলিম ইবনে আকিলের পরিচয় প্রদান করলেন বৃদ্ধা তার পুত্রকে শর্ত সাপেক্ষে মুসলিম ইবনে আকিলের পরিচয় প্রদান করলেন অর্থাৎ যেন এই পরিচয় কারো কাছে প্রকাশ না করা হয় কিন্তু সকালবেলায় সেই পুত্র যখন বাড়ির বাইরে বের হলো এবং ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের ঘোষকদের ঘোষণা শুনতে পেল তখন সে মুসলিম ইবনে আকিলের পরিচয় প্রকাশ করে দিল ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের ঘোষকরা ঘোষণা দিয়ে বলছিল কারো আশ্রয়ে যদি তাকে পাওয়া যায় এবং সে যদি এই তথ্য না জানায় তাহলে তাকেও হত্যা করা হবে অপরদিকে যে তাকে ধরিয়ে দিবে তাকে দিয়ত বা রক্তমূল্য পরিমাণ পুরস্কার প্রদান করা হবে এই ঘোষণার পর সেই বৃদ্ধার ছেলে ওবায়দুল্লাহ বিন জিয়াদের বাহিনীর কাছে গিয়ে সংবাদ জানিয়ে দিল যে মুসলিম বিন আকিল তাদের বাড়িতেই আশ্রয় নিয়েছে সেখানেই লুকিয়ে আছে এই খবর পেয়ে ওবায়দুল্লাহ আবিন জিয়াদ তার সেনাবাহিনীর মধ্য থেকে সত্তর বা আশি জন অশ্বারোহীকে সেখানে পাঠিয়ে দিল মুসলিম এবনে আকিল কোনো কিছু টের পাওয়ার আগেই সেই বাড়ি ঘিরে নেওয়া হলো। এরপর তাকে বাইরে বের হয়ে আসার জন্য বলা হলো কিন্তু তিনি বাড়ির ভেতরেই অবস্থান করে থাকলেন শেষ পর্যন্ত এক পর্যায়ে তিনি বাইরে বের হয়ে আসতে বাধ্য হলেন এবং তখন একা তরবারি দিয়ে সেই সত্তর বা আশি জন অসারোহীর বিরুদ্ধে লড়াই করার চেষ্টা করছিলেন কিন্তু স্বাভাবিকভাবেই একা আর কতটুকু কি করতে পারবেন ফলে তিনি ওবায়দুল্লা ইবনি জিয়াদের বাহিনীর হাতে গ্রেফতার হলেন তাকে একটি খচ্চরের উপর আরোহণ করানো হলো এবং তার তরবাড়ি ছিনিয়ে নেওয়া হলো এই সময় তিনি নিজেকে আর সংবরণ করতে পারছিলেন না তিনি কেঁদে ফেললেন এবং বলছিলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইহিয়া জিওন এই সময় তার পাশ থেকে একজন ব্যক্তি বলে উঠল আপনি যে বিষয়ে প্রত্যাশা করছেন এখন এই বিপদে পড়ার পর এভাবে কাদা আপনার জন্য শোভনীয় নয় তখন মুসলিম ইবনে আকিল বললেন আল্লাহর কোসম আমি আমার নিজের জন্য কাঁদছি না আমি কাঁদছি হুসাইন এবং তার পরিবারের কথা ভেবে তিনি বলছিলেন তার হিসাব মতো সেই দিন কিংবা তার আগের দিনই হুসাইনের মক্কা থেকে বেরিয়ে পড়ার কথা এরপর তিনি উবায়দুল্লাহ ইবনী জিয়াদের বাহিনীর মধ্যে থাকা মোহাম্মদ ইবনুল আশাহাসের দিকে একটি অনুরোধ করলেন বাহ্যিক দৃষ্টিতে অনুরোধটি বেশ আশ্চর্যজনক হলেও মোহাম্মদ ইবনুল আশাহাজ যিনি ওবায়দুল্লাহ ইবনী জিয়াদের বাহিনীর একজন সদস্য তিনি রাদি হলেন মুসলিম ইবনে আকিল বললেন হে আল্লাহর বান্দা আল্লাহর কোসম আমার ধারণা তুমি আমার এই ইচ্ছা পূরণ করতে সক্ষম হবে আমি কি তোমার কাছে এতটুকু আশা করতে পারি না যে তুমি একজন ব্যক্তিকে পাঠিয়ে দিয়ে এই খবর জানিয়ে দাও যেন হুসাইন এখানে না আসেন তুমি আমার মুখপাত্র হয়ে হুসাইনের কাছে এই বার্তা পৌঁছে দেবে আর তুমি আমার যে উদ্বেগ বা উৎকণ্ঠা দেখছ এটা সব তারই কারণে মুহাম্মদ ইবনুল আশাস এই প্রস্তাবে রাজি হলেন কারণ তারা চাচ্ছিলেন হুসাইন যেন কুফায় না আসে এদিকে ওবায়দুল্লাহ ইবনী জিয়াদের নির্দেশে মুসলিম বিন আকিলকে গ্রেফতার করার পর একটি প্রাসাদের চূড়ায় নিয়ে যাওয়া হলো এবং সেখান থেকে নিচে নিক্ষেপ করে হত্যা করা হলো। মৃত্যুর আগে তিনি তাকবীর তাহলিল তসবি এবং ইস্তেকফফার পড়ছিলেন এবং কালিমা পাঠ করার আগে তার শেষ দোয়া ছিল এটা তিনি বলছিলেন ইয়ে আল্লাহ আমাদের মাঝে এবং ওই সম্প্রদায়ের মাঝে অর্থাৎ কুফাবাসীদের মাঝে আপনি ফয়সালা করে দিন তারা আমাদের সাথে প্রতারণা করেছে এবং আমাদেরকে সাহায্যের প্রতিশ্রুতি দিয়ে অসহায় অবস্থায় পরিত্যাগ করেছে এরপর মুসলিম বিন আকিলকে সেই প্রাসাদ থেকে নিচে ফেলে দেওয়া হয় এবং প্রাসাদ থেকে নিচে পড়ার পর তার শিরোচ্ছেদ করা হয় ওদিকে হানি বিন উর তাকেও হত্যা করা হয় এবং এরপর এই দুই ব্যক্তির দেহ শুলিবিদ্ধ করা হয় এবং লোক সমাগম হয় এমন একটি স্থানে অর্থাৎ বাজারে নিয়ে সেটাকে ঝুলিয়ে রাখা হয় সেই দৃশ্য দেখে তৎকালীন একজন কবি একটি কবিতা রচনা করেছিলেন তিনি বলছিলেন মৃত্যু কি তা যদি তোমার অজানা হয় তাহলে তুমি মেশ বাজারে শুলিবিদ্ধ হানির প্রতি লক্ষ্য করো এবং লক্ষ্য করো ইবনে আকিলের প্রতি মুসলিম ইবনে আকিল চিঠি পাঠিয়েছিলেন এবং সেই চিঠিতে লেখা ছিল তিনি বলছিলেন উফাবাসী যেন আপনাকে প্রতারিত না করে আপনি আপনার স্বজন পরিজন নিয়ে ফিরে যান এই লোকেরা অর্থাৎ কুফাবাসী তারা আপনার পিতার এমন অনুসারী ছিল যে তিনি মৃত্যু কিংবা শাহাদাতের মাধ্যমে তাদের থেকে বিচ্ছেদ কামনা করতেন কুফাবাসী আপনাকে মিথ্যা বলেছে এবং আমাকেও মিথ্যা ধোকায় ফেলেছে আমরা যেই সময়ের কথা আলোচনা করছি অর্থাৎ প্রায় চোদ্দশো বছর আগে এসে পৃথিবী তখনকার সময়ে স্বাভাবিকভাবে যোগাযোগ ব্যবস্থা বর্তমানের মতো ছিল না যে কোনো স্থান থেকে আরেক স্থানে সংবাদ পাঠাতে অনেক সময় লেগে যেত এছাড়া মক্কা থেকে কুফা বেশ দীর্ঘ দূরত্ব হুসাইন রাহু শেষ পর্যন্ত যখন মুসলিম বিন আকিল এবং হানি ইবনে ওর তাদের হত্যাকাণ্ডের সংবাদ জানলেন এবং ফিরে যাওয়ার সেই পত্র পেলেন ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে তিনি অনেক দূর পথ পাড়ি দিয়ে চলে এসেছেন এবং তখন তিনি ছিলেন মাত্র চার দিনের দূরত্বে কুফা থেকে এই দুই ব্যক্তির মৃত্যুর খবর এবং ফিরে যাওয়ার পত্র পাওয়ার পরেও কেন হুসাইন ফিরে গেলেন না সেই বিষয়ের দিকে আমরা আসছি তবে তার আগে চলুন মক্কায় ফিরে যাওয়া যাক যখন হুসাইন মক্কা ছাড়ছিলেন কুফার উদ্দেশ্যে তখনকার পরিস্থিতি কি ছিল হুসেন যখন কুফার উদ্দেশ্যে মক্কা ছাড়ছিলেন তখন বিরাট সংখ্যক সাহাবায়ক রাম তাকে এই কাজ করতে নিষেধ করেছিলেন কারণ কুফাবাসী এর আগে আলী রাজিউল আনহু এবং হাসান রাদিউদ্দানহুর সাথেও বিশ্বাসঘাতকতা করেছিল এবং তারাও কুফাবাসীদের উপর বিচশ্রদ্ধ হয়ে উঠেছিলেন ঐতিহাসিক বর্ণনাগুলোতে এই সম্পর্কে বিরাট সংখ্যক সাহাবাইকরামের মতামত উল্লেখ করা হয়েছে তবে বিশুদ্ধতার বিচারে কেবলমাত্র ইবনে অমর এবং ইবনে আব্বাস রাজি আল্লাহান হুমা তাদের দুইজনের বক্তব্য বাদে অন্যান্য বর্ণনাগুলোর বিশুদ্ধতা নিশ্চিত হওয়া যায় না এ ব্যাপারে আল্লা তালাই সবচেয়ে ভালো জানেন ইবনে অমর রাজি আল্লাহান হুমা তিনি হুসাইনের কাছে আসলেন এবং তাকে বললেন তুমি তাদের কাছে যেও না কিন্তু হুসাইন তার কাছে রক্ষিত সেই সকল বিরাট সংখ্যক চিঠিপত্র দেখালেন এবং বললেন এই যে দেখুন তাদের পত্র এবং বাইয়াতনামা ইবনে অমর বলছিলেন তুমি যেও না তাদের কাছে কিন্তু শেষ পর্যন্ত হুসাইন যখন যাবেন এই সিদ্ধান্তের উপর অটল থাকলেন তখন তিনি বললেন তাহলে শোনো আমি তোমাকে একটি হাদিস বর্ণনা করছি এমনি আমার বললেন রসুল উল্লাহ সাল্লুসাল্লাম যখন তার শেষ দিনগুলো কাটাচ্ছিলেন এরকম সময়ে ইব্রাহিম আলাহি সাল্লাম তার কাছে আসলেন এবং বললেন আপনি দুনিয়া ও আখিরাতের মধ্যে যে কোনো একটি বেছে নিতে পারেন তখন রসুল্লাহ সাল্লাম আখিরাতকেই বেছে নিয়েছেন দুনিয়াকে বাছাই করেননি আর তুমি তো আল্লাহর রসুলের অংশ কাজেই আল্লাহর কসম তোমাদের কেউ কখনও এই কর্তৃত্ব লাভ করতে পারবে না আল্লাহ তোমাদের কাছ থেকে এটাকে ফিরিয়ে রেখেছেন এর থেকে উত্তম বিষয় তোমাদেরকে দেওয়ার জন্য কিন্তু হুসাইন রাজিউল্লাহ আনহু তার মতামত পরিবর্তন করতে অস্বীকার করলেন এ অবস্থায় ইবনে অমর রাজি আল্লাহ আনহুমা শেষবারের মতো হুসাইনকে আলিঙ্গন করলেন এবং কাঁদতে কাঁদতে তাকে বিদায় জানালেন ইবনে অমর বলতেন হুসাইন বিন আলী আমাদেরকে পরাজিত করে বেরিয়ে গেল আমার জীবনের শপথ সে তার পিতা ও ভাইয়ের মাঝে শিক্ষণীয় দৃষ্টান্ত প্রত্যক্ষ করেছিল অর্থাৎ তার পিতা আলী এবং ভাই হাসান রাজিউল্লাহ আনহুমা যেভাবে শাহাদাত বরণ করেছিলেন হুসাইনও সেই শাহাদাতের দিকেই এগিয়ে যাচ্ছিলেন ইবনে অমর এই বিষয়টি বুঝতে পারছিলেন ওদিকে ইবনে আব্বাস রাজিউল্লাহ আনহুমা তিনিও তাকে নিষেধ করছিলেন তিনি বলছিলেন হে ফাতিমার পুত্র তুমি কোথায় যাচ্ছ তিনি বললেন ইরাক অভিমুখে আমার অনুসারীদের কাছে তখন তিনি বললেন তোমার জন্য আমি এই বিষয়কে পছন্দ করছি না তুমি কি এমন লোকেদের কাছে যাচ্ছ যারা তোমার পিতাকে হত্যা করেছে এবং তোমার ভাইকে অন্যায় অভিযোগে অভিযুক্ত করেছিল ফলে তিনি ক্রোধ এবং বিরক্তিতে তাদের সঙ্গ পরিত্যাগ করেছেন আল্লাহর দোহাই তুমি তাদের মাধ্যমে প্রতারিত হও না হুসেন রাজিউল্লা আনহু এরপরও কুফায় যাবেন এই সিদ্ধান্তের উপর অটল থাকলেন এবং তিনি বললেন কারোর জন্য হারাম শরীফ হালাল হয়ে যাবে এর চেয়ে দূরবর্তী কোনো ভূমিতে গিয়ে নিহত হওয়াই আমার জন্য শ্রেয় ওলামা একেরাম এই বর্ণনার কারণে মন্তব্য করেছেন হুসেন রাজিউল্লা আনহু তিনি জানতেন তিনি শাহাদবরণ করবেন এবং তিনি এটাও জানতেন কোনো একজন ব্যক্তির জন্য হারাম শরীফ আক্রমণ করা হবে আর হুসাইন তিনি চাচ্ছিলেন না তার জন্য হারাম শরীফের কোনো বাহিনী এসে আক্রমণ পরিচালনা করুক পরবর্তী ইতিহাস থেকে আমরা জানি আবদুল্লাবনি জুবাইরের জন্য ইয়াজিদের বাহিনী হারাম শরীফের উপরেও আক্রমণ পরিচালনা করেছিল হুসাইন কুফাবাসীদের উপর বিশ্বাস করলেন এবং ভাবলেন সেখানে যাওয়াটাই সঠিক সিদ্ধান্ত হবে সাহবাইকরামদের মধ্যে আবদুল্লাবনি জুবাইর তিনি তাকে কুফায় যেতে উৎসাহিত করলেন কারণ হুসাইন বিরাট সংখ্যক চিঠি পেয়েছিলেন সেখানকার বিশিষ্ট ব্যক্তিদের কাছ থেকে বাস্তবে সেগুলো ছিল হাজার হাজার চিঠি এবং তার মধ্যে সম্ভ্রান্ত ব্যক্তিরা তাদের প্রভাবশালী ব্যক্তিদের মধ্য থেকে একশো ষাটটি চিঠিও তার কাছে এসেছিল ওদিকে হুসাইন রাজুদ্দানহর ভাই মহাম্মদ ইবনুল হানাফিয়া তিনি সেই বাহিনীর সাথে বের হতে অস্বীকৃতি জানালেন তিনি পেছনে অবস্থান করলেন ওদিকে আবদুল্লা ইবনী আব্বাস তাকে আর উপদেশ দিলেন এবং বললেন তুমি যদি বের হতেই চাও তাহলে অন্ততপক্ষে নারী এবং শিশুদেরকে তোমার সাথে নিয়ে যেও না কারণ কুফার বাসিন্দারা মোটেও ভরসার যোগ্য নয় তুমি কি বিশ্বাস করতে পারো না তিনি জানো না সেখানে কী ঘটতে পারে কিন্তু শেষ পর্যন্ত হুসাইন রাজিউল্লা আনহু মক্কা ছাড়লেন এবং কুহার উদ্দেশ্যে বাইতের সদস্যদেরকে সাথে নিয়ে রওনা হয়ে গেলেন তিনি পথ চলতে চলতে একটি স্থানে তৎকালীন কবি আলফারোজ দাক তার সঙ্গে সাক্ষাৎ লাভ করলেন এবং তার কাছে কুহার ব্যাপারে জানতে চাইলেন সেই কবি আলফারোজ দাক যখন কুহা ছেড়েছিলেন তখন তিনি কুফার ভেতরকার খবর সম্পর্কে বিস্তারিত জানতেন না তিনি জানতেন না সেখানে নোমান ইবনে বাসীরকে অপসারণ করা হয়েছে নতুন গভর্নর হিসেবে ওবায়দুল ইবনে জিয়াদকে পাঠানো হয়েছে এবং তিনি আসার পরে হানি ইবনে ওর এবং মুসলিম ইবনে আকিলকে হত্যা করা হয়েছে এই খবর তার কাছে ছিল না এরপরেও তিনি খুবই গুরুত্বপূর্ণ একটি মন্তব্য করেছিলেন যেটা ইতিহাসে বিখ্যাত হয়ে আছে তিনি বলেছিলেন কুফাবাসীদের অন্তর আপনার সাথে কিন্তু তাদের তরবারিগুলো বনি উমাইয়ার পক্ষে আর ফয়সলা তো আল্লাহর কাছে সুতরাং কুফাবাসী যতই হুসাইনকে ভালোবাসা এবং সমর্থনের দাবি করুক না কেন এগুলো হচ্ছে তাদের মৌখিক দাবি বাস্তবে যখন চাপ প্রয়োগ করা হবে তখন তারা বনুমাইয়ার পক্ষেই সমর্থন প্রদান করবে এবং পরবর্তী ঘটনাতে ঠিক সেটাই ঘটেছিল ওদিকে শাম থেকে খলিফা ইয়াজিদ ইবনে মোয়াবিয়া তিনি ওবায়দুল্লা ইবনে জিয়াদের কাছে সংবাদ পাঠালেন নির্দেশনা দিলেন হুসেনকে কুফায় প্রবেশ করতে দিবে না এবং তাকে আমার কাছে নিয়ে আসবে এটুকুই ছিল নির্দেশনা তিনি বললেন তাকে কুফায় প্রবেশ করতে দেওয়া যাবে না কারণ তিনি যদি কুফার ভেতরে প্রবেশ করেন তাহলে লোকেরা তার কাছে বায়াত প্রদান করবে তিনি সেখানে কর্তৃত্ব প্রতিষ্ঠা করবেন কাজেই তাকে সেখানে প্রবেশ থেকে বিরত রাখতে হবে এবং তাকে আমার কাছে নিয়ে আসতে হবে এতটুকুই ছিল নির্দেশনা পূর্বের আলোচনা থেকে আমরা জেনেছি ওবায়দুল্লাহ ইবনী জিয়া যখন কুফায় প্রবেশ করেছিলেন তখন তার সাথে ছিল মাত্র সতেরো জন ব্যক্তি ছোট একটি দল নিয়ে সেখানে প্রবেশ করেছিলেন এরপর তিনি কুফার উপরে কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছিলেন এবং পূর্বের গভর্নরকে অপসারণ করে পূর্বের যে কাঠামো ছিল সেই কাঠামোই ব্যবহার করছিলেন এদিকে সেই সময়ে মুসলিম খিলাফার সীমান্তবর্তী অঞ্চলে জিহাদ পরিচালনা হচ্ছিল তুর্কি ও দাইলামিদের বিরুদ্ধে যুদ্ধের জন্য চার হাজার যোদ্ধার একটি বাহিনী পাঠানো হয়েছিল কিন্তু নির্দেশ আসলো সেই বাহিনী এখন যাবে কুফাতে এবং ওবায়দুল্লাবনেজিয়াদের অনুগত হবে ফলে ওবায়দুল্লাব নেজিয়াদ চার হাজার যোদ্ধার একটি বাহিনী লাভ করলো যেই বাহিনীর আমির ছিল ওমর সাদ বিন আবি অক্কা সাদানহর পুত্র ওমার বিন সাদ एभवे पथ चलते चलते हुसैन जख कूफा थ मात्र चार दिन दूरत छें तक संबाद पेलें से खानकार परिसि मोटे भलो नए बर मुस्लिम इबने आकिल हानि इबनेरवा उभये निहत हो जााना होती फिरत चले जा संबद पवार पर हुसैन रदीउल आनू फिर जो चाहें कंतु से आहलेबाई अन्न्य सदस्य मुस्लिम इबनी आकिलेर परिवार सदस्य तर सताना तरा তারা তাদের পিতার মৃত্যু সংবাদ শুনে স্বাভাবিকভাবেই খুবই কষ্ট পেল এবং বলল আমরা ফিরে যেতে চাই না যতক্ষণ না আমরা এই হত্যার রক্তের বদলা নিতে পারছি অথবা আমরা নিজেরাও নিহত হচ্ছি এরকম অবস্থায় হুসাইন রাজিউল্লা আনহু বললেন লা খাইরা ফিল হায়াতি অর্থাৎ এরপরে আর কি কল্যাণ অবশিষ্ট থাকতে পারে কিংবা ভিন্ন কথায় এইরকম পরিস্থিতির পর বেঁচে থেকেই বা কী লাভ ওদিকে বিপদের মুখে কুফাবাসীরা কেউ এগিয়ে আসলো না বায়াত প্রদান করার পরেও কীভাবে মুসলিম ইবনে আকিলের সাথে বিশ্বাসঘাতকতা করেছে এরকম অবস্থায় হুসাইন ফিরে যাবেন কিনা না এটা নিয়ে যখন ভাবছিলেন তখন তার সাথে থাকা ব্যক্তিদের মধ্য থেকে একজন বলে উঠলেন হয়তোবা মুসলিম ইবনে আকিলকে পরিত্যাগ করেছে কিন্তু আপনি তো হুসাইন আপনাকে অন্তত তারা পরিত্যাগ করবে না কাজে আপনার যাওয়া উচিত ফলে হুসাইন রাদিউল আনহু শেষ পর্যন্ত কুফার দিকে যাত্রা অব্যাহত রাখার সিদ্ধান্ত নিলেন তিনি এগিয়ে যাচ্ছেন কুফার দিকে हुसैन रजिहू मदीना मक्का एस साइट हिज्री रजबर एके बारे शेषे समय आ जो मक्का थेके कुफार उद्देश्य रना दिए समय मोहर्रम मासिक आगे मध्यवर्ती चार पांच मास मक्काय तबाड़ी वर्णना एस हिलाल बी याफिट से कुफाते ही समयकार घटना वर्णना करुसैन रजिउल आनू जन कुफार दिखे प्रवेश कर चेष्टा कर देखें कूफाते प्रवेश पथ सबगुल्ध अबा हलन এরপর পথে কিছু বেদইনের সাথে দেখা হলো তিনি জানতে চাইলেন কুফার সকল প্রবেশ পথ বন্ধ কেন তারা এর কোনো সঠিক উত্তর দিতে পারল না তখন হুসাইন কুফার দিকে অগ্রসর হতে না পেরে রওনা দিলেন পশ্চিমে শামের দিকে ইয়াজিদের দিকে এভাবে তিনি কিছুদূর অগ্রসর হয়ে কারবালার প্রান্তরে এসে উপস্থিত হলেন কিন্তু সেখানে তিনি থেমে যেতে বাধ্য হলেন কারণ তার সামনে ছিল চার হাজার সৈন্যের একটি বাহিনী ঘরোসওয়ার বাহিনী এবং সেই বাহিনীর প্রধান ছিলেন ওমার বিন সাদ বিন আবি অক্কাস সাদ বিন আবিহকা সাদিউল তোলাহু তার সম্পর্কে আমরা জানি তিনি জান্নাতে সুসংবাদপ্রাপ্ত বিশিষ্ট দর্জন সাহাবির অন্যতম কিন্তু তার ছেলে ওমর তিনি যোগ দিয়েছিলেন ওবায়দুল্লা ইবনে জিয়াদের বাহিনীতে ওমর বিন সাদ সম্পর্কে বলা হয়েছে তিনি শাসন ক্ষমতার দিকে আকৃষ্ট ছিলেন এবং এর অংশ হতে চেয়েছিলেন ইবনে জিয়াদ ওমরকে রাই প্রদেশের দায়িত্ব প্রদান করেছিলেন যা কিনা বর্তমানে তেহরানের একটি অঞ্চল ইবনে জিয়াদ যখন হুসাইনের আগমনের কথা শুনলেন তখন তিনি ওমারকে নির্দেশনা দিয়ে বলেছিলেন যদি তুমি হুসাইনকে রুখতে না পারো তাহলে আমি তোমাকে রাইয়ের দায়িত্ব প্রদান করব না কিন্তু অমর এই গাজের বিনিময়ে প্রদেশকে শাসনকর হবেন এটা মানতে রাজি হলেন না কিন্তু ইবনি জিয়াদ জোর করলেন এবং বললেন তোমাকে কিছুতেই আমি শাসনকর্তৃত্ব দিবো না যদি না তুমি হুসাইনকে থামাতে পারো এতে তিনি জোর করলেন এবং শেষ পর্যন্ত ওমার বললেন আমাকে রাত পর্যন্ত ভাবার অবকাশ দিন এরপর তিনি রাজি হলেন এবং সেই বাহিনী নিয়ে কার্বালার প্রান্তরে উপস্থিত হলেন তিনি হুসাইনের বাহিনীকে থামালেন এবং তাদেরকে অবরুদ্ধ করলেন হুসাইনের বাহিনীতে আহলেবাইতের সদস্যরা ছিলেন নারী শিশুরা ছিলেন এবং সব মিলিয়ে তাদের সংখ্যা ছিল একশোর কাছাকাছি অর্থাৎ সেটা খুবই ছোট্ট একটি দল ছিল অপর দিকে ওমর বিন সাদের দলে ছিল চার হাজার যোদ্ধা সুতরাং শক্তির বিচারে দুই বাহিনীর মধ্যে কিছুতেই তুলনা হতে পারে না এই অবস্থায় হুসাইন যখন সেই ছোট দলটি নিয়ে অবরুদ্ধ হয়ে পড়লেন তখন তিনি ওমর বিন সাদের কাছে একটি প্রস্তাব দিলেন মূলত তিনি তিনটি প্রস্তাব দিয়েছিলেন তিনি বললেন এই তিনটি থেকে যে একটি তোমরা গ্রহণ করতে পারো এক নম্বর হচ্ছে আমি যেখান থেকে এসেছি সেখানেই ফিরে যাব। অর্থাৎ তিনি মক্কায় ফিরে যাবেন এবং দ্বিতীয় প্রস্তাব দিয়ে তিনি বললেন আমাকে ইয়াজিদের কাছে যেতে দাও আমি ইয়াজিদের কাছে যাব এবং তাকে বায়াত প্রদান করব। এবং এই বর্ণনাটি বিশুদ্ধ তা এই বর্ণনাটি এসেছে হিলাল বিন ইয়াসাফের সূত্রে হোসাইন রাজিউল আনহুদ তৃতীয় প্রস্তাব দিলেন তিনি বললেন যদি এই দুইটি প্রস্তাবও তোমরা গ্রহণ না করো তাহলে তোমরা আমাকে ছেড়ে দাও আমি মুসলিমদের সীমান্তবর্তী কোনো একটি অঞ্চলে চলে যাই এবং সেখানে রিবাতের ভূমিকা থাকব এবং সেখানে জিহাদ করবো এই তিন প্রস্তাব সম্পর্কে আবু মিখনাফের বর্ণনা এসেছে এটাই অধিকাংশ বর্ণনাকারী এবং মুহাদ্দিসের মত তবে আবু মিখনাফ বলেছে আরেকটি বর্ণনায় হুসাইন চতুর্থ আরেকটি প্রস্তাব দিয়েছিলেন তিনি বলেছিলেন আমাকে যেতে দাও আমি ইচ্ছামতো যে কোনো দিকে চলে যাব ওমর বিন সাহ তিনি হুসাইনের প্রস্তাব মেনে নিলেন এরপর তিনি ইবনে জিয়াদের কাছে এ খবর পাঠালেন কিন্তু ইবনে জিয়াদ সেই তিনটি প্রস্তাবের কোনোটিও গ্রহণ করেনি সে সবগুলো প্রস্তাব নাকচ করে দিল এবং জোর দিয়ে বলল তাকে আমার কাছে নিয়ে এসো বন্দি করে আমি তার বিচার করব। ঐতিহাসিকরা উল্লেখ করেছেন ওবায়দুল্লা ইবনে জিয়াদের সেই সময় বয়স ছিল ২৬ কিংবা আটাইশ আর হুসাইন রাজিউল্লা আনহু তার বয়স ছিল আটান্ন বছর একদিকে ওবায়দুল্লা ইবনে জিয়াদের বাহিনী কুফাতে মুসলিম ইবনে আকিল এবং হানি ইবনে ওরকে হত্যা করেছে এরপর এখন কিনা হুসাইন রাজিউল্লা আনহুকে বলছে তাকে বন্দি করে নিয়ে যাওয়া হবে তাকে আত্মসমর্পণ করতে হবে স্বাভাবিকভাবেই হুসাইন রাজিউল্লা আনহু কিছুতেই এই প্রস্তাবে রাজি হতে পারেন না হুসাইন রিউল আনহু আত্মসমর্পণ করতে অস্বীকার করলেন ওদিকে যে বাহিনী হুসাইন রাজিউল আনহুকে অবরুদ্ধ করে রেখেছিল তাদের মধ্যে একজন ঘোরোসোয়ার সে সামনে এগিয়ে আসলো সেই ঘরোসোয়ারের নাম ছিল আলহুর বিন ইয়াজিদ উল্লেখ্য ইয়াজিদ বিন মোয়াবিয়ার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই তিনটি প্রস্তাবের একটিও গ্রহণ করা হচ্ছে না নিজ বাহিনীর নেতাদের এই ধরনের আচরণ দেখে সে খুবই বিস্মিত হলো হুসাইনকে ফিরে যেতেও দেওয়া হচ্ছে না এমনকি স্বামী ইয়াজিদের কাছে যেতে দেওয়া হচ্ছে না অপরদিকে এখনও পর্যন্ত কোনো যুদ্ধ বা সংঘাত হয়নি হুসাইন তর্বাদি উত্তোলন করেননি কিন্তু এর এরপরেও কেন তাকে অবরুদ্ধ করে রাখা হচ্ছে এবং কেনই বা তাকে বন্দি করে ইবনে জিয়াদের কাছে নিয়ে যাওয়া হবে আল তার বাহিনীর প্রধানদেরকে বললেন তোমাদের কি উচিত নয় তিনি যে প্রস্তাব দিয়েছেন সেটা গ্রহণ করা এমন কি যদি তুর্কি বা দাইলামিরা অর্থাৎ মুসলিম খিলাফার সীমান্তবর্তী অঞ্চলে যাদের বিরুদ্ধে জিহাদ পরিচালিত হচ্ছিলো তাদের কথা উল্লেখ করে তিনি বললেন সেই তুর্কি আর দায়লামিরাও যদি আমাদের কাছে এই আবেদন জানাত তাহলে সেগুলো গ্রহণ করে আমাদের জন্য বৈধ হত কিন্তু ইবনে জিয়াদের বাহিনী কোনো কিছুতে রাজি হচ্ছিল না তারা বারবার জোর দিয়ে বলছিল ইবনে জিয়াদি হুসাইনের ব্যাপারে সিদ্ধান্ত নেবে তাকে বন্দি করবে তার বিচার করবে তখন আলহুর তিনি তার বাহিনী ত্যাগ করলেন তিনি ঘোরা ঘুরিয়ে হুসাইন রাজিউল আনহু এবং তার সঙ্গীদের দিকে রওনা হলেন ওদিকে তারা ভাবলেন হয়তো আলহুর তাদের দিকে আক্রমণ পরিচালনা করতে আসছে কিন্তু হুসাইন রাজিউল আনহুর সঙ্গীদের কাছাকাছি আসার পর আলহুর বিন ইয়াজিদ তার অবস্থান পরিবর্তন করলেন তাকে সালাম জানালেন এবং তীব্র আক্রমণে ছুটে গেলেন ইবনে জিয়াদের বাহিনীর দিকে তিনি তাদের কয়েকজন ব্যক্তিকে হত্যা করলেন এরপর তিনি নিজেও শাহাদ বরণ করলেন আল্লাহ তার উপর রহম করুন এদিকে বাহিনীর আমির ওমর বিন সাদ তিনি হুসাইনের সাথে কোনো ধরনের যুদ্ধে জড়াতে চাচ্ছিলেন না তিনি আত্মসমর্পণ করতে বললেন কিন্তু হুসাইন রাজিউল আনহু সেই প্রস্তাব নাকচ করে দিলেন এই সংবাদ ইবনে জিয়াদের কাছে পৌঁছাল এবং তখন সে দেখলো মাত্র একশো জনের একটি বাহিনীর বিরুদ্ধে চার হাজার যোদ্ধা अनेक बे सहनशीलतारिच दि अनेक बसी समय नहीं फिल छे। एबंग शे अधिर जो आमार से ओरल क्या ताके बंदी को नहीं आसा हाँ एरपर इब्ने जद सीमार इबनुलजुल जाऊसान नामे एक व्यक्ति के पाठल और दिल ओमर बीन साद जदि जुद्ध करते ना चाय तुम्हें युद्ध कर तुम्हे बाहन सेंपति तुम्हें नियंत्रण व कमांड ग्रहण करो सीम्मार से पोचाल देखल ओमर बीन सर बाहन जुद्ध करा সাদাদ ইবিনাবি আকাশের পুত্র ওমার তিনি হুসাইনের প্রতি সর্বোচ্চ সম্মান দেখিয়েছিলেন যখন সলাতের সময় হয়ে যেত তখন তিনি তার বাহিনীকে আদেশ দিতেন হুসাইনের পেছনে সালাত আদায় করতে সলাদ শেষ হয়ে গেলে তারা আবার আগের মতো সারিবদ্ধ অবস্থানে দাঁড়িয়ে যেতেন এই দৃশ্য দেখে সিমার ওমারকে বলল আমার তো মনে হচ্ছে তুমি যুদ্ধ করতে চাও না আমি নিয়ন্ত্রণ গ্রহণ করব। এভাবে কমান্ড চলে গেল সীমারের কাছে ওমর বিন সাদ তখন কেবল নীরব দর্শকের ভূমিকায় তার বলে সেই স্থানটির অবস্থান কুফা থেকে মোটেও দূরবর্তী নয় তা বারই বর্ণনা করেছেন সাদ বিন উবাইদা আমার কাছে বলেছেন কুফার কিছু বয়স্ক লোক একটা পাহাড়ের উপরে উঠে ক্রন্দন করছিল তারা বলছিল ইয়া আল্লাহ আপনি হুসাইনকে বিজয় দান করুন বর্ণনাকারী সাদ বললেন হে আল্লাহর দুশ্মনরা তোমরা কেন নেমে এসে তাকে সাহায্য করছো না অর্থাৎ এই বর্ণনা থেকে আমরা দেখতে পাচ্ছি হুসাইন রাদিউল্লা আনহু যে সেখানে অবরুদ্ধ হয়ে পড়েছেন ইবনে জিয়াদের বাহিনীর মাধ্যমে এই সংবাদ কুফাবাসীর অজানা ছিল না তারাই তাকে সাহায্য প্রদান করবে এই সংবাদ পাঠিয়ে একের পর এক চিঠি পাঠিয়ে সেখানে ডেকে এনেছে কিন্তু বিপদের মুখে সাহায্য প্রদান করতে কিংবা এগিয়ে আসতে অস্বীকৃতি জানালো এভাবে তারা হুসেন রাজিউলানুর সাথে বিশ্বাসঘাতকতা করলো যেভাবে এর আগে বিশ্বাসঘাতকতা করেছিল মুসলিম বিন আকিলের সাথে বারো হাজার লোক বায়াত প্রদান করেছিল কিন্তু ওবায়দুল্লাবনে জিয়াদের বাহিনীর চাপের মুখে দিন শেষে একজন ব্যক্তিও অবশিষ্ট থাকলো না ওদিকে বাহিনীর সাবেক আমির ওমর বিন সাদের কাছে সংবাদ পাঠানো হলো তুমি যদি যুদ্ধ না করো তাহলে সংবাদ এসেছে তোমাকে হত্যা করা হবে এরকম অবস্থায় ওমর বিন সাদ তিনিও ঘোরায় চড়লেন এবং যুদ্ধের পোশাক নিয়ে সেই বাহিনীতে যোগদান করলেন এবারে আমরা এগিয়ে যাচ্ছি হুসাইন রাজিয়তলানহুর শাহাদাতের ঘটনার দিকে সীমার যখন সেই বাহিনীর কর্তৃত্ব নিল সেই তখন একটি দল নিয়ে সামনে এগিয়ে এলো এবং হুসাইন রাজিয়তালাহুকে ঘেরাও করলো। हुसैन रदिउल साथ अल्प कय व्यक्ति छिला साध्यम प्रतरोध करार चेषा करलें एक संघर्ष शुरू हल चार हजार जनर बरुदे मात्र एकश जनर से संघर्ष स्वाभाविक भाई बुझे पर एकपाक्षिक एक लड़ाई एक सेुद्ध करते करते एक व्यक्ति शहदत बरण करते शुरू कर लुसैन रदिउल्ला आनुर बाह से बाहत्तर जन व्यक्ति सर्वमोठ ता शहदत बरण करपरदे सीमारह अनेक व्यक्ति निहत होती এভাবে একে একে আহলেবাইতের সকল পুরুষ সদস্যদেরকে হত্যা করা হলো হুসাইন রাজিউতোলানহুর ছাড়া আর কোনো পুরুষ সদস্য সেখানে বাকি রইলেন না আহলেবাইতের সর্বমোট ষোলো জন পুরুষ সদস্যকে সেখানে শহীদ করে দেওয়া হয়েছিল ওদিকে হুসাইন রাজিউতোলানহুর পুত্র আলী আলী বিন হুসাইন যিনি পরবর্তী ইতিহাসে জাইনুল আবেদিন নামে পরিচিত হয়েছেন তিনি সেই দিন অসুস্থ ছিলেন তীব্র জ্বরে আক্রান্ত ছিলেন জ্বরের প্রচণ্ডতা অনেক বেশি ছিল যে কারণে তিনি তাবু থেকে বের হতে পারছিলেন না আহলেবাইতের পুরুষ সদস্যদের মধ্যে একমাত্র তিনি জীবিত থাকলেন এবং তার মাধ্যমে পরবর্তীতে আহলে আহলেবাইতের বংশধারা সংরক্ষিত হয়েছে তসকিরাতুল হুফাজ অনুসারে সেই সময়ে তার বয়স ছিল ২০ বছরের কিছু বেশি হুসাইন রাজিউল্লাহুর পুত্র আলী জাইনুল আবেদিন তার মা ছিলেন পারস্য সম্রাট ইয়াসদি কন্যা ওমর রাজিউতুল্লাহু তার খিলাফতকালে ইয়াসদি জারদের সেই মেয়েকে হুসাইন রাজিউল্লাহুর সঙ্গে বিয়ে দিয়েছিলেন সেই ঘটনা একটু পরে আমরা উল্লেখ করতে যাচ্ছি আহলেবাইতের সকল পুরুষ সদস্যদেরকে হত্যার পর সীমারের বাহিনী রসুল্লাহ সাল্লাহ আল্লুসাল্লামের নাতি হুসাইন রাজিউল্লা আনহুকে ঘিরে ধরল এবং সেখানে তাকে সহায়তা করার মতো কেউ অবশিষ্ট ছিল না হুসাইন রাজিউল্লা আনহু একাই লড়াই চালিয়ে যেতে লাগলেন তিনি ডানে বামে চতুর্দিকে যুদ্ধ করে তাদেরকে হটিয়ে দিচ্ছিলেন এবং তারা পিছু হটল তাদের অনেকে ভয়ও পাচ্ছিল কারণ কে সাহস করতে পারে রসুল উল্লাহ সালাইস্লামের নাতির উপর তরবারি চালাবে ঐতিহাসিকরা উল্লেখ করেছেন সিংহ দেখে ছাগল যেভাবে দৌড়ে পালায় সেভাবে তারা পলায়ন করছিল হুসাইন বীরত্বের সাথে তাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছিলেন ওদিকে অমর বিন সাদ তিনি ছিলেন নীরব দর্শকের ভূমিকায় তিনি ছিলেন ক্ষমতাহীন তার সেখানে করার মতো কিছুই ছিল না কিন্তু তার নিষ্ক্রিয়তার কারণে তিনিও সেই হত্যার দায় এড়াতে পারেন না সীমারীর বাহিনীর লোকেরা হুসাইন রাজিউল্লাহুকে অবরুদ্ধ করলো কিন্তু কেউই কিন্তু কেউই হত্যা করার জন্য সাহস সঞ্চয় করতে পারছিল না এই অবস্থায় সীমার বিনজুল জাউসান সে এগিয়ে এলো এবং তাদেরকে ধমক দিয়ে বলল তোমরা কিসের অপেক্ষা করছ তাকে হত্যা করো এরপর তার উপর আক্রমণ পরিচালনা করা হলো এবং প্রথম যে ব্যক্তি হুসাইনের উপর আক্রমণ করেছিল সেই ব্যক্তি ছিল জুরুআবনে সুরাইক আত্মামিমি সে হুসাইন রাজিউল তালানহুর বাম কাঁধের উপর আঘাত করল এরপর তার কাঁধ এবং ঘাড়ের মধ্যবর্তী স্থান অর্থাৎ গলায় আঘাত করল হুসাইন রাজিউল তালানহু এই আঘাতের পর কয়েকবার উঠে দাঁড়ানোর চেষ্টা করলেন কিন্তু তিনি দাঁড়াতে পারলেন না তিনি পরে গেলেন এর কিছুক্ষণ পর আরেক ব্যক্তি সিনান ইবনে আবু আমর ইবনে আনাস সে একটি বর্ষা নিয়ে এসে হুসাইন রাজিউল্লা আনহুকে আঘাত করল এবারে হুসাইন রাজিউল্লা আনহু মাটিতে লুটিয়ে পড়লেন এবং এটি ছিল মারাত্মক আঘাত এরপর সেই পাপিষ্ঠ সীমার ইবনুলজুল যৌসান সে হুসাইন রাজিউলতুর শিরচ্ছেদ করল ইনলিল্লাহি ওয়া ইনাহিল জীবন এভাবে তারা রসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের নাতির শিরচ্চ্ছেদ করলো তাকে অত্যন্ত নিষ্ঠুরভাবে শহীদ করে দিল অথচ সেই কার্বালার ময়দানে হোসাইন রাজিউল্লা আনহু যে তিনটি প্রস্তাব দিয়েছিলেন তার একটিও ফিরিয়ে দেওয়ার মত ছিল না তিনি সেখান থেকে ফিরে যেতে চেয়েছিলেন অথবা স্বামে যেতে চেয়েছিলেন কিংবা মুসলিম সীমান্তে গিয়ে জিহাদ এবং রিবাতে বাকি জীবনের সময়টুকু কাটাতে চেয়েছিলেন কিন্তু এরপরেও তাকে অবরুদ্ধ করা হয় ঘিরে ফেলা হয় এবং তাকে তার পরিবারের ষোলো জন সদস্য সহ সর্বমোট বাহাত্তর জন ব্যক্তিকে সেখানে শহীদ করে দেওয়া হয় আলেবাইতের সেই শহীদ ব্যক্তিদের সম্পর্কে হাসান আলবাস্রী রাহিমাউল্লাহ তিনি বলেছেন পৃথিবীর বুকে তাদের সমতুল্য আর কোনো পরিবার ছিল না সুফিয়ান রাহিমাউল্লাহ এর ওপর মন্তব্য করে বলেছেন এই কথার উপরে কে দ্বিমত করতে পারে বা কে সন্দেহ করতে পারে হুসাইন রাজিউল তাহুর হত্যাকারী সিনান ইবনে আনাস তার সম্পর্কে একটি বর্ণনা এসেছে হাজবিন ইউসুফের সাথে সেই ব্যক্তির সাক্ষাৎ হয়েছিল সেই সময়ে সিনান ছিল মাথার চুলে মেহেদি দেওয়া লম্বা একবিশিষ্ট একজন বয়স্ক কালো ব্যক্তি কিন্তু তার চেহারা ছিল বিবর্ণ সে হাজরাজের সামনে এসে দাঁড়ালো হাজ্জাজ তার দিকে তাকিয়ে প্রশ্ন করল তুমি কি হুসাইনের হত্যাকারী সে বলল হ্যাঁ হাজ্জাজ বলল কিভাবে এই কাজ করলে সিনান জবাব দিয়ে বলল আমি আমার বর্ষা দিয়ে তাকে আঘাত করেছি এবং তরবারি দিয়ে তাকে হত্যা করেছি এই কথা শুনে হাজ্জাজ বিন ইউসুফ বলল তুমি আখিরাতে কখনোই তার সাথে একই স্থানে একত্রিত হতে পারবে না অর্থাৎ হুসাইন রাজিউল আনহু তার সম্পর্কে আমরা জানি তিনি জান্নাতি যুবকদের সর্দার সৈয়দ অপর দিকে। তার হত্যাকারী স্নান সম্পর্কে হাজাজ বিন ইউসুফের মন্তব্য ছিল এটাই তুমি কখনোই তার সাথে একত্রিত হতে পারবে না অর্থাৎ তোমার ঠিকানা হবে জাহান নাম কার্বালার সেই মর্মান্তিক ঘটনা এবং তাদের শাহজাদের পর সেই কর্তৃত মস্তক সেটা পাঠানো হলো ওবায়দুল্লাব নিজিয়াদের কাছে ওবায়দুল্লাব জিয়াদ লোকদেরকে জড়ো করলো কুফার প্রাসাদে এবং সেখানে নির্ধারিত স্থানে তার সামনে সেই কর্তৃত মস্তক রাখা হলো সেই সময় তার হাতে একটি লোহার দণ্ড ছিল বা রড ছিল সেটা নিয়ে সে হুসাইন রাজিউদ্দাহুর ঠোঁটে আঘাত করছিল সেখানে স্পর্শ করাছিল এবং সে কটুক্তি করছিল সে বলছিল আবু আবদুল্লাহ আপনার মাথায় দেখছি কিছু ধূসর চুল জন্মেছে বিশিষ্ট সাহাবি আনাস রাজিউদ্দুল্লানহু তিনি এই দৃশ্য দেখে স্থির থাকতে পারলেন না আনাস রাজিউল্লাহু বললেন তার ঠোঁট থেকে ধাতব দণ্ডটি তুমি সরাও কারণ ওখানে আমি রাসুল উল্লাহ সাল উলিয়াস্লামকে চুমু খেতে দেখেছি রসুল্লাহ সাল্লা উলিয়াম শৈশবে হুসাইনের ঠোঁটে চুমু দিতেন অন্য অন্নবর্ণনা এসেছে সেখানে উপস্থিত ছিলেন সাহাবি জায়দ ইবনি আরকাম রাদিলতল্লু সেই সময় তিনি একজন বৃদ্ধ ব্যক্তি ছিলেন তিনি এই দৃশ্য দেখে কাঁদতে শুরু করলেন এবং লোকেরাও সেখানে কাঁদতে শুরু করলো। তখন ওবায়দুল্লা ইবনী জিয়াদ তাকে তিরস্কার করে বলল তুমি একজন জ্ঞানহীন বৃদ্ধ ব্যক্তি অর্থাৎ বার্ধক্যের কারণে তোমার বুদ্ধি লোপ পেয়েছে যদি এমনটি না হতো তাহলে আমি তোমার গর্দানে আঘাত করতাম ওবায়দুল্লাহ তাকে তিরস্কার করে বলছিল আল্লাহ তোমাকে আরও কণ্ডন করাক তোমাকে আর কষ্ট প্রদান করুক তুমি একজন জ্ঞানহীন বৃদ্ধ ব্যক্তি অর্থাৎ এরকম স্পর্ধার সাথে বেয়াদবির সাথে সে নবী সাল্লাহসাল্লামের একজন সাহাবির সাথে এভাবে কথা বলছিল জায়দ ইবনারকাম সেখান থেকে উঠে দাঁড়ালেন এবং সেই স্থান ত্যাগ করলেন এবং এর আগে তিনি ওবায়দুল্লাহ ইবনী জিয়াদের বিরুদ্ধে কিছু কথা বলে সেই স্থান ত্যাগ করলেন লোকেরা বলছিল ওবায়দুল্লাহ যদি শুনতো জায়েদ ইবনারকাম কি বলেছে তাহলে তাকেও হত্যা করত। এরপর হুসাইন রাজিউতানহুর কর্তৃত মস্তক পাঠিয়ে দেওয়া হলো শ্যামে ইয়াজিদ ইবনে মিয়ার কাছে বর্ণনাকারী বলছেন আল্লাহর কসম আমি ইয়াজিদ ইবনে মাবিয়ার সাথে মসজিদে ছিলাম এবং তখন হুসাইনের মস্তক সহকারে সেই বাহিনী প্রবেশ করল ইয়াজিদ বলল তোমরা এটা কি এনেছো ইয়াজিদ আশ্চর্য হলো কারণ সে নির্দেশ দিয়েছিল হুসাইনকে কুফায় প্রবেশ করতে দিবে না অথবা তাকে এখানে নিয়ে আসবে কিন্তু সরাসরি হত্যার নির্দেশ ইয়াজিদ প্রদান করেনি ওদিকে যেই ব্যক্তি হুসাইনের কর্তৃতমস্তক নিয়ে এসেছিল সে তখনকার ঘটনা বর্ণনা করলো এবং সে ছিল এই কাজের জন্য তাকে পুরস্কার প্রদান করা হবে কিন্তু ঐতিহাসিক বর্ণনায় আমরা দেখতে পাই ইয়াজিদ ইবনে মোয়াবিয়া তিনি এই দৃশ্য দেখে মর্মাহত হলেন এবং তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল তিনি বললেন আমি তোমাদেরকে আমার আদেশ পালন করতে বলেছিলাম হোসেনকে হত্যা করতে নয় আল্লাহ ইবনে মারজানার পুত্রকে অভিশপ্ত করুন ইবনে মারজানার পুত্র অর্থাৎ ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের ব্যাপারে তিনি বললেন আল্লাহ তাকে অভিশপ্ত করুন আমি যদি সেখানে উপস্থিত থাকতাম তাহলে হুসাইনের দাবিকেই মেনে নিতাম আল্লাহ হুসাইনের উপর রহম করুন এরপর সেখানে ইয়াজিদের সামনে আহলে আহলেবাইতের মহিলাদেরকেও নিয়ে আসা হল সেখানে কিছুদিন পর্যন্ত তাদেরকে রাখলেন এবং আপ্যায়ন করলেন যতক্ষণ না তারা কিছুটা স্বাভাবিক হতে পারেন তখন যখন বাইতের মহিলাদেরকে এবং সেখানে একমাত্র জীবিত পুরুষ ব্যক্তি হুসাইন রাইনুর ছেলে আলীকে নিয়ে আসা হয়েছিল তখন বানু উমাইয়ার কয়েকজন ব্যক্তি বলছিল তাকেও ছেড়ে দেওয়া উচিত নয় কারণ আল্লাহর কসম সে বড় হওয়ার পর তোমার এবং বানু উমাইয়ার বিরুদ্ধে বিদ্রোহ করবে কিন্তু ইয়াজিদ তাকে হত্যা করতে অস্বীকার করলেন এরপর সাহাবি নৌমান ইবনে বাসিরকে সহকারে আহলেবাইতের সেই সদস্যদেরকে পাঠিয়ে দিলেন মদিনাতে মদিনায় পাঠিয়ে দেওয়ার আগে আহলে বাইতের মহিলারা মোয়াবিয়র রাজিউ তলানহর পরিবারের মহিলাদের সাথে একত্রে ছিলেন খলিফার বাসগৃহে তারা ছিলেন এবং তারা হুসাইনের জন্য সেখানে ক্রন্দন করছিলেন সেখানে আরেকটি আশ্চর্যজনক বর্ণনা এসেছে ইতিহাসে এবং এটি আহলে সুননাতল জামাত এবং শিয়াদের গ্রন্থেও পাওয়া যায় শিয়া সুন্নি উভয় দলের কাছেই এই বর্ণনাটি একই রকমভাবে দেখতে পাওয়া যায় এবং সেটি হচ্ছে ইয়াজিদ সেখানে হুসাইন রাজিদুল আহুর ছেলে আলীকে ছাড়া কখনো খাবার গ্রহণ করতেন না যখনই তিনি খেতে বসতেন তখন তিনি হুসাইনের ছেলে আলীকে সাথে নিয়ে বসতেন এরপর যখন তারা মদিনায় চলে যাচ্ছিলেন তখন ইয়াজিদ হোসেন রাইতুল্লাহনুর ছেলে আলী জাইনুল আবিদিনকে বললেন আল্লাহ ইবনে মার্জানার পুত্রকে লাঞ্ছিত করুক আল্লাহর কসম আমি যদি সেখানে উপস্থিত থাকতাম তাহলে হুসেনের দাবি মেনে নিতাম এবং তাকে হত্যা করতাম না তাকে ক্ষতি থেকে রক্ষা করতাম এমনকি আমার ও আমার সন্তানদের জীবনের বিনিময়ে হলেও তাবারই এই বর্ণনাটি উল্লেখ করেছেন একদিকে ইয়াজিদ হুসেন রাইতুল্লাহুর মৃত্যুতে শোকাহত হলেও ইতিহাস থেকে আমরা দেখতে পাই সে পরবর্তীতে যারা হোসেনকে হত্যা করেছিল তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই গ্রহণ করেনি যেমন ওবায়দুল্লা ইবনি জিয়াদকে সে পূর্বের মতোই কুফার গভর্নর হিসেবে বহাল রেখেছিল তাকে সেই পথ থেকে অপসারণ পর্যন্ত করেনি অপরদিকে সরাসরি যারা তাকে হত্যা করেছিল অর্থাৎ সিনান ইবনে আনাস কিংবা সিম্মার বিনজুল দৌসান তাদের বিরুদ্ধেও ইয়াজিদ কোনো ব্যবস্থা গ্রহণ করেনি এই কারণে ঐতিহাসিকগণ ইয়াজিদকে এই হত্যার কারণে দায়ী করেছেন অভিযুক্ত করেছেন ইয়াজিদ কিছুতেই এই হত্যার দায় ভার এড়াতে পারে না হুসাইন রাইতুল আহুকে হত্যার অপরাধের একটি অংশ তার ঘরে এসেও পৌঁছায় যদিও ঐতিহাসিক বর্ণনা থেকে সরাসরি হত্যার নির্দেশ দেওয়া হয়েছে এই ধরনের কোনো বর্ণনা দেখতে পাওয়া যায় না কিন্তু নিঃসন্দেহে ইয়াজিদের উপরেও হুসাইন রাইতুল আহুকে হত্যার একটি দায়ীভার এসে পৌঁছায় এবার আমরা হুসাইন রাজিউতুল্লুর ছেলে অর্থাৎ আহলেবাইতের পুরুষ সদস্যদের মধ্যে যিনি একমাত্র জীবিত থাকলেন আলি ইবনে হুসাইন জাইনুল আবেদিন তার জীবনের কিছু অংশ সংক্ষেপে উল্লেখ করতে যাচ্ছি আলি জাইনুল আবেদিন হুসাইন ইতালহুর ছেলে তিনি পরবর্তী জীবনে রাজনৈতিক বিষয়গুলো থেকে নিস্পৃহ থাকেন এবং হারোরার যুদ্ধ কিংবা আব্দুল ইমনি জুবাইয়ের সমের কার বিদ্রোহ সেখানে কোনো পক্ষেই তিনি যোগদান করেননি যখন তিনি পূর্ণ যৌবনপ্রাপ্ত হলেন তখন তিনি মুসলিমদের মধ্যে অত্যন্ত সম্মানিত একজন ব্যক্তি হলেন তার অবস্থান অত্যন্ত সম্মানিত হল এই আলোচনায় তার জীবনে বিস্তারিতভাবে উল্লেখ করা আমাদের পরিসরের বাইরে তবে সংক্ষেপে কয়েকটি অংশ আমরা উল্লেখ করতে যাচ্ছি আলী বিন হুসাইন জাইনুল আবেদিন তার মা ছিলেন পারস্য সম্রাট ইয়াস মেয়ে এবং ওমর রাদিউতাহু পারস্য সম্রাটের সেই মেয়ে কে হুসাইন রাজিউদ্দাহুর সঙ্গে বিয়ে দিয়েছিলেন সেটা হচ্ছে সেই সময়কার ঘটনা যখন তৃতীয় খলিফা ওমর আদাল খিলাফৎকাল পারস্য বিজয় করা হলো এবং পারস্য সম্রাট ইয়াসদি সে পরাজিত হয়ে পলায়ন করল তখন যুদ্ধবন্দীদের সাথে তার তিন মেয়ে বন্দী হলো অর্থাৎ তারা পারস্যের শাহজাদি অমর আয়তানহু তাদেরকে দাসী হিসেবে বন্দী করে আনার পর বিক্রির নির্দেশ দিলেন কিন্তু আলী আদিআল আনহু তিনি খলিফা অমরের সাথে এই সিদ্ধান্তে দ্বিমত পোষণ করলেন এবং তিনি বললেন এই তিনজন শাহজাদি তারা অন্যান্য সাধারণ মানুষের মতো নয় অন্যান্য সাধারণ মেয়েদের সাথে যে আচরণ করা হয় এটা তাদের সাথে সঙ্গত হবে না আলী প্রস্তাব দিলেন তাদের মূল্য নির্ধারণ করা হোক এবং সেই মূল্যে যে কিনতে চায় সে কিনে নে ঐতিহাসিকরা উল্লেখ করেছেন সম্ভবত আলীর রাজিউল্লা আনহু রাসুল্লাহ সাল্লাহামের সেই হাদিসের কারণেই এই কথা বলেছিলেন কারণ রাসুল্লাহ সাল্লাহ উলিয়া বলেছিলেন কোনো কম বা জাতির সম্মানিত ব্যক্তি হেয় এবং অপমানিত হলে তোমরা তাদের প্রতি দয়া দেখাবে অর্থাৎ মানুষদেরকে তাদের মর্যাদা সাথে সঙ্গতিপূর্ণ আচরণ করার নির্দেশ রাসুল্লাহ সালাইস্লাম দিয়েছিলেন এরপর ওমর রাদিউল্লা আনহু আলীর সেই প্রস্তাবে রাজি হলেন তিনজন সাহাজাদের মূল্য নির্ধারণ করা হলো এবং আলী আনহু তিনজনকেই ক্রয় করে নিলেন এরপর তিনজনের একজনকে দিলেন আউ বকরের ছেলে মুহাম্মাদের কাছে আরেকজনকে দিলেন ওমারের ছেলে আবদুল্লার কাছে এবং তৃতীয় জনকে দিলেন নিজের ছেলে হুসাইনের কাছে এভাবে সেই শাহজাদির গর্ভ থেকেই হুসাইন রাজিউল উত্তাহানহুর সন্তান আলী ইবনে হুসাইন জন্মগ্রহণ করেছিলেন এবং তার মাধ্যমেই আহলে বাইত বা নবী পরিবারের বংশধারা টিকে রয়েছে পরবর্তী সময়ে যখন হিসাম ইবনে আব্দুল মালিক তিনি খলিফা হলেন ওমাইয়া খলিফা তিনি একবার মক্কায় হজ করতে এসেছিলেন এবং সেই সময়ের হজে অনেক লোকের সমাগম হয়েছিল হারাম শরীফ লোকে লোকারণ্য খলিফা চাইলেন তিনি হাজরে আসোয়াদ চুম্বন করবেন তিনি কাবার নিকটে এগিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন কিন্তু সেখানে ভিড়ের কারণে খলিফা সৈনিকেরা অনেক চেষ্টা করেও কোনো পথ বা রাস্তা বের করতে পারছিল না কিছুতেই খলিফা সামনের দিকে হাজরে আসোয়াদের দিকে এগিয়ে যেতে পারলেন না সৈন্যরা হাল ছেড়ে দিতে বাধ্য হলো এবং বলল বরং আমরা কিছুটা ভিড় কমে যাওয়ার অপেক্ষা করি এরপর খরিফার জন্য পথ বের করার চেষ্টা করব। তারা যখন এভাবে এক পাশে সরে অপেক্ষা করছিল তখন দেখল একজন ব্যক্তি এগিয়ে আসলেন এবং তিনি ছিলেন আলি ইবনে হুসাইন জাইনুল্লা বিদিন তিনি ভিড়ের দিকে এগিয়ে আসছেন এবং তাকে দেখে লোকেরা ডানে বামে সরে গিয়ে তার জন্য চলার পথ করে দিচ্ছিল রাস্তা ছেড়ে দিচ্ছিল তিনি স্বাভাবিক ভঙ্গিতে এগিয়ে হাজর আসদের কাছে গেলেন এবং সেখানে চুম্বন করলেন এবং কিছু সময় সেখানে অবস্থান করলেন এই ব্যক্তি কে ছিলেন হিসাম ইবনে মালিক খুব ভালোভাবেই তাকে চিনতেন তিনি ছিলেন হুসেন রাইতাহর পুত্র আলী জাইনুল আবেদিন কিন্তু ইবনে কাসির রহম্লেখ করেছেন এর পরেও উমাইয়া খলিফা হিসাম ইবনে মালিক তিনি বললেন কে এই ব্যক্তি অর্থাৎ এই কথার উদ্দেশ্য ছিল নিজের প্রভাব ব্যক্তিত্ব ধরে রাখা এবং খলিফার সামনে সেই ব্যক্তিকে নগণ্য এবং এবং হীন বলে প্রকাশ করা কারণ খলিফা শৈন্যর এত চেষ্টা করেও তার জন্য পথ বের করতে পারল না অপরদিকে এই ব্যক্তি এত ভিড়ের মধ্যে স্বাভাবিকভাবে এগিয়ে এসে কিভাবে রাস্তা করে নিলেন সেখানে উপস্থিত ছিলেন তৎকালীন কবি ফরাসদাক এবং তিনি সেখানে তাৎক্ষণিক একটি কবিতা রচনা করলেন এবং সেখানে খুবই চমৎকার ভাষায় তিনি আলী ইবনে হুসাইন জেনুল আবিদিনের পরিচয় এবং ব্যক্তিত্ব প্রকাশ করেছিলেন যেটা ইতিহাসে অবিস্মরণীয় হয়ে আছে হিসাম প্রশ্ন করেছিল কে এই ব্যক্তি তখন জবাবে কবিতার মাধ্যমে তিনি বলছিলেন এই ব্যক্তিত্ব তিনি যার পদচারণা ও পদক্ষেপ বাতঃা উপত্যকাও চেনে চেনে কাবাঘর হারামের অধিবাসী তুমি যদিও তাকে না চেনার ভান করছো তবুও জেনে রাখো তিনি ফাতিমার পুত্র তার নানাজানের মাধ্যমেই নবুয়তের ধারা সমাপ্ত হয়েছে তবুও তুমি বলছ কে তিনি তোমার প্রশ্ন তার খ্যাতি কমাবে না তুমি তাকে চেনো না অথচ আরব আজমের সবাই তাকে চেনে তিনি কখনও কাউকে না বলেন না যদি সালাতের তাসাহুদে লা না থাকতো তবে তার লা হা হয়ে যেত তিনি নিজের দিকে দৃষ্টি অবনত রাখেন লজ্জা ও হায়ার কারণে আর তার প্রতি লোকেদের দৃষ্টি অবনত থাকে শ্রদ্ধা ও সম্ভ্রমের কারণে তিনি যখন একটু হাসেন কেবল তখনই তার সাথে কথা বলা যায় যখন তিনি হাজরি আসোয়াদে চুমু খান তখন সেই পাথরও যেন তাকে আটকে রাখতে চায় তার কপালের দীপ্তিতে যেন অন্ধকারের পর্দা দূর হয়ে যায় যেন তা সূর্যালোক তিনি তো সেই বংশের বংশধর যাদেরকে ভালোবাসা দিন ও ধর্মের অংশ আর তাদের প্রতি ঘৃণা ও বিদ্বেষ হল কুফরি তাদের নৈকট্যেই আছে মুক্তি এটাই ছিল আলি বিন হুসাইনের সানে রচিত ফারাজ ডাকের কবিতা এবারে আমরা জানবো হুসেন রাইতুল্লাহুর হত্যাকারীদের পরিণতি সম্পর্কে সাকিব গোত্রের একজন ব্যক্তি আলমুখতার সাকাফি সে পরবর্তীতে কুফাদে বিদ্রোহ করেছিল এবং সেই বিদ্রোহ দমন করার জন্য ওবায়দুল্লাহ ইবনি জিয়াতার বাহিনী নিয়ে এগিয়ে এসেছিল সেই যুদ্ধে মুখতারা সাকাফির কাছে ওবায়দুল্লেবনে জিয়াদ পরাজিত হয় এবং সেখানে তাকে হত্যা করা হয় তার শিরোচ্ছেদ করা হয় ছেষট্টি হিজড়িতে ওবায়দুল্লেবনে জিয়াদ নিহত হয় একই সময়ে সাদিবী আবি অকাহুর পুত্র ওমার তিনিও নিহত হন তা উল্লেখ করেছেন ওবায়দুল্লেবনে জিয়াদ এবং তার সাথে যারা ছিল তারা সবাই স্বামী নিহত হয়েছে ওবায়দুল্লেবনে জিয়াদের পরিণতি ছিল খুবই ভয়ঙ্কর এই সম্পর্কে ইমাম তিরমিজির রহমেউল্লাহ তার হাদিস গ্রন্থে একটি বর্ণনা উল্লেখ করেছেন তিনি উল্লেখ করেছেন ওবায়দুল্লেবনে জিয়াদ এবং তার সাথীদের কর্তৃত মস্তক মসজিদের চত্বরে কুফার প্রাসাদে একটি নির্দিষ্ট স্থানে নিয়ে আসা হলো নির্দিষ্ট স্থানে রাখা হলো বর্ণনাকারী বলছেন আমি যখন সেখানে পৌঁছালাম তখন সবাই বলছিল এসেছে এসেছে অর্থাৎ আমি তাকিয়ে দেখলাম একটি সাপ সে মাথাগুলোর দিকে এগিয়ে আসছে এবং সে ওবায়দুল্লেবনে জিয়াদের নাকের কাছে এসে পৌঁছে গেল সেখানে কিছুক্ষণ থাকার পর সাপটি চলে গেল এভাবে পরপর তিনবার হলো প্রতিবারই লোকেরা বলতে শুরু করল আসছে আসছে এভাবে সেই সাপটা এসে একই কাজ করল এবং শেষ পর্যন্ত নাকের ছিদ্রপথে সেই সাপটি ওবায়দুল্লাহ ইবনি জিয়াদের মাথার খুলিতে প্রবেশ করল কুফাতে পরবর্তী সময়ে আরও বেশ কিছু সময় ধরে ফিতনা চলমান ছিল এবং এই সম্পর্কে আমরা আগামী পর্বে বাকি অংশে সেগুলো উল্লেখ করতে যাচ্ছি এবারে আমরা উল্লেখ করতে যাচ্ছি কার্বালার ঘটনার কিছু পর্যালোচনা এবং শিক্ষা কার্বালার ফলাফল বা প্রভাব সম্পর্কে एक नम्बर फलाफल व प्रभाव होसैन रदिउल्ला आनुर मर्मान्तिक शहदातर मध्यमें शामत एक नतून धापे उत्तरित हल शियाबाद इतिहास विभिन्न धापे धीरे धीरे बिकशित होवर्तित होतिहसिकगण चार्टि धाप के चिन्हित कर चार धापर माध्यमे शिया मतबाद बर्तमान एक भिन्न धर्मरूपे आविरूत हो प्रथम धापी आब्दुल्लेबने साबार से ही सकल प्रचारणा जार फलश्रुति ओसमान रितानू के शहीद कर दे দ্বিতীয় ধাপ হচ্ছে ওসমান রাজিদুলাহুর হত্যাকাণ্ডের পর থেকে শুরু করে হুসেন রাজিয়তুলানহুর শাহাদ পর্যন্ত ঘটনা এবং তৃতীয় ধাপ হচ্ছে কার্বালার পরবর্তী ঘটনা যখন দুইটি যুদ্ধ সংগঠিত হয়েছিল একটি যুদ্ধ তাওয়াবিন যুদ্ধ নামে পরিচিত এবং আরেকটি যুদ্ধের নেতৃত্ব দিয়েছিল আল মুখতার রাসা কাফি পঁয়ষট্টি হিজড়িতে হুসাইন রায়তুল্লানহুর শাহাদের পর পঁয়ষট্টি হিজড়িতে তাওয়াবিন এই যুদ্ধটি সংগঠিত হয়েছিল সুলাইমান ইবনী সুরাত নামে একজন ব্যক্তি ইরাক থেকে বের হয়ে আসলেন এবং কুফাবাসীরা তাদের সেই সকল ভূমিকার কারণে খুবই অনুশোচনায় ভুগছিল তারা বলছিল আমরা হোসেনকে ডেকে এনেছি এরপর একা ছেড়ে দিয়েছি এবং এই কাজের জন্য আমরা আল্লাহর কাছে তওবাক করছি এবার আমরা হুসাইনের হত্যার প্রতিশোধ নিতে চাই এরপর তারা দল গঠন করলেন এবং সুলাইমান ইবনে সুরাদের নেতৃত্বে হুসাইন রাদিও তো লহর হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য শামবাসীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে শুরু করলেন সেই সময়ে মোক্তারা সাকাফি তাদের সঙ্গে যোগদান করে এবং সেখানে কুফাবাসীদের মধ্যে সে বিভিন্ন আকিদাগত বিভ্রান্তি প্রচার করতে শুরু করে মুখতার রস সাকাফি কুফায় অবস্থান করছিল এবং ইবনে কাসির রহমান্লাহ উল্লেখ করছেন তাওয়িনরা যখন শামবাসীদের বিরুদ্ধে যুদ্ধ করতে গেল এবং সেখানে গিয়ে তারা পরাজিত হল সেই সংবাদ আসার পূর্বেই অর্থাৎ পরাজিত বাহিনী ফেরত আসার পূর্বেই মুক্তার রাস্তাকফি কুফায় থাকা লোকেদেরকে বলে দিচ্ছিল যে তারা পরাজিত হয়েছে ইবনে কাসি বলেছেন মূলত শয়তানের কাছ থেকে সে এই খবর পেয়েছিল অর্থাৎ একটি জিন বা শয়তানের কাছ থেকে সে এই খবর জেনে অন্যান্য মানুষদের কাছে প্রচার করে দিয়েছিল এভাবে সে নিজেকে দাবি করত যে তার কাছে ওহি আসে এবং এক পর্যায়ে সে নিজেকে নবী দাবি করেছিল রাসুলুল্লাহ সাল্লামের হাদিস অনুসারে এই ব্যক্তি হচ্ছে সাকিব গোত্রের সেই ব্যক্তি সেই মিথ্যুক ব্যক্তি রাসুল উল্লাহ সাল্ল্লাহিস্লাম বলেছেন সাকিব গোত্র থেকে দুই ব্যক্তি আত্মপ্রকাশ করবে তাদের একজন হবে মিথ্যুক একজন হবে মুবির বা ধ্বংসকারী আসমারাদিল তোলা আনহা তিনি বলেছেন সেই মিথ্যাবাদীকে আমরা সকলেই চিনি অর্থাৎ সে হচ্ছে মুখতারা সাকাফি এবং সেই ধ্বংসকারী ব্যক্তি হচ্ছে হাজাজ বিন ইউসুফ আল মুখতারাজ সাকাফি সম্পর্কে আগামী পর্বে আলোচনা রয়েছে সংক্ষেপে এই ব্যক্তিকেই ঐতিহাসিকগণ চিহ্নিত করেছেন তার মাধ্যমে শিয়া মতবাদে বিভিন্ন ধর্মীয় বিশ্বাস আকিতাগত বিভ্রান্তি এগুলো প্রচলন করা হয়েছিল সে ইমামতের ধারণা প্রবর্তন করেছিল এবং মোহাম্মদ ইবনুল হানাফিয়াকে মাহাদি বলেও অভিহিত করেছিল এমনকি সে প্রচার করেছিল তার কাছে ফেরেস্তা ওহিনিয়া আসেন অর্থাৎ সে নিজেকে নবী বলেও দাবি করেছিল তাকদীর পরিবর্তিত হতে পারে বাদা বা রাজা অর্থাৎ মৃত্যুর পর আবারই আমরা পুনরায় ফিরে আসেন এই সকল বিভ্রান্তিকর আকিদাগত ধারণা মুক্তারা সাকাফি প্রচলন করেছিল অর্থাৎ কার্বলার ঘটনার একটি প্রভাব বা প্রতিক্রিয়া হচ্ছে হুসেন রায়তুল্লাহর শাহাদাতের পর মুক্তারা সাকাফির মাধ্যমে শিয়া মতবাদে বিভিন্ন আকিদাগত বিভ্রান্তি প্রবেশ করে এর আগ পর্যন্ত তাদেরকেই শুধুমাত্র শাব্দিক অর্থে শিয়া বলা হতো যারা ছিল আলীর আলিয়ত্নহুর অনুসারী হাসান এবং হুসেন রায়তুল্লানহুকে যারা অনুসরণ করতো এই দাবি করত তারাই ছিল আলীর লোক বা আলীর শিয়া কিন্তু মুক্তারা সাকাফির পর এবং কারবালার সেই হত্যাকাণ্ডের পর ধীরে ধীরে তাদের মধ্যে পৃথক ধর্মবিশ্বাস আকিদাগত বিভ্রান্তি এগুলোর উদ্ভব ঘটতে থাকে এটি হচ্ছে কারবালার একটি বড় প্রভাব শিয়া মতবাদে বিভিন্ন আকিদাগত বিভ্রান্তি এবং শাহবাদেরকে গালমন্দ করা এই বিষয়গুলো স্পষ্ট হয়েছে পরবর্তী আরেকটি ঘটনার মাধ্যমে একশো একুশ সেই ঘটনা শিয়ামতবাদের চতুর্থ ধাপ হচ্ছে জাইদি শিয়াদের থেকে ইমামি শিয়াদের পৃথক হওয়ার ঘটনা এবং সেটা হচ্ছে একশো একুশ হিজড়ির ঘটনা একশো একুশ সিজ্রীতে উমাইয়া খলিফা হিসাম ইবনে আব্দুল মালিকের বিরুদ্ধে হিসাম ইবনে আব্দুল মালিকের বিরুদ্ধে কুফাবাসীরা একটি বিদ্রোহ করেছিল এবং সেই বিদ্রোহে নেতৃত্ব দেওয়ার জন্য তারা আলী বিন হুসাইনের পুত্র যায়েদ ইবনে আলীকে সেখানে ডেকে এনেছিল অর্থাৎ এটা যেন পূর্বের সেই একই ঘটনা কুফার লোকে আহ্বান করছে আপনি এখানে আসুন আপনি আমাদের নেতা আমাদের ইমাম আপনি আসলে আমরা আপনাকে বাইয়ার দেবো আপনার সাথে গিয়ে ওমাইয়াদের বিরুদ্ধে বিদ্রোহ করব। আলী বিন হুসাইনের পুত্র জায়েয়েদ তিনি কুফায় গেলেন এবং যাওয়ার পরে দেখলেন সেখানকার লোকেরা পূর্ববর্তী দুইজন শায়েক অর্থাৎ আউুবকর এবং অমরকে গালমন্দ করছে তাদেরকে প্রত্যাখ্যান করছে এবং তাদের বিরুদ্ধে নানা রকম অদ্ভুত কথা বলছে জায়দ ইবনে আলী স্বাভাবিকভাবেই এই ধরনের বিভ্রান্ত আকিদা পোষণ করতেন না তিনি আউুবকর বা অমরের উপর আলীকে প্রাধান্য দিতেন না তিনি আউুবকর এবং অমরকে ভালোবাসতেন এবং এটাও বিশ্বাস করতেন যে অন্যায় শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করা এটি দিনই দায়িত্বের অংশ এই জন্যেই তিনি কুফাতে এসেছিলেন কিন্তু যখন তিনি দেখলেন যে সমস্ত লোকেরা কুফাবাসীরা তার কাছে আনুগত্যের শপথ দিয়েছে তারা আবু বকর এবং অমরকে গালমন্দ করছে কটু করছে তখন তিনি সেগুলোর সমালোচনা করলেন এবং সেগুলো করতে তাদেরকে নিষেধ করলেন কিন্তু এই কথার পর সেই কুফাবাসীরা তার কাছ থেকে আনুগত্যের শপথ বা বাইয়াত প্রত্যাহার করে নিল এবং তারা দল ত্যাগ করলো পৃথক হয়ে গেল তখন জায়দ ইবনে আলী সেই কুফাবাসীদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন তোমরা তো আমাকে প্রত্যাখ্যান করলে রাফাত তোমনি তার সেই উক্তির কারণে তোমরা আমাকে প্রত্যাখ্যান করলে বা পরিত্যাগ করলে রাফাত সেখান থেকেই পরবর্তীতে শিয়াদেরকে রাফেদি বা রাফেদি নামে চিহ্নিত করা হয়েছে কারণ তারা তাদের ইমামকেই পরিত্যাগ করেছে আর তাদের মধ্যে যারা জায়দ ইবনে আলীকে অনুসরণ করে যাচ্ছিলেন তারা পরবর্তীতে জায়দি শিয়া নামে পরিচিত তারা অবকর এবং অমর সম্পর্কে অন্যান্য শিয়াদের মতো ভ্রান্ত আকিদা ভ্রান্ত ধারণা পোষণ করেন না কিংবা গালমন্দও করেন না শিয়াদের সকল দল এবং গ্রুপের মধ্যে জায়েদি শিয়ারাই হচ্ছে আহলে সুনাতল জামাতের সবচেয়ে নিকটবর্তী জাইনুল আবিদিন আলী বিন হুসাইনের পুত্র জায়েদ ইবনে আলীর নাম অনুসারে তাদেরকে নামকরণ করা হয়েছে তারা হচ্ছে জায়েদি শিয়া সুতরাং এগুলো হচ্ছে কার্বালার ফলাফলের মধ্যে প্রথম পয়েন্ট অর্থাৎ শিয়া মতবাদের পরবর্তী থাপে উন্নয়ন এবং সেখানে বিভিন্ন আকিদাগত বিভ্রান্তির অনুপ্রবেশ দ্বিতীয় পয়েন্ট এই মর্মান্তিক ঘটনার দায়ভার কার কে হুসাইনকে হত্যা করেছে কারা হুসেনকে হত্যা করেছে যদি আক্ষরিক অর্থে এই প্রশ্নকে গ্রহণ করা হয় তাহলে এর উত্তর হচ্ছে স্বাভাবিকভাবেই যারা তরবারি এবং বর্ষা চালিয়ে তাকে হত্যা করেছে তারাই সেই হত্যার অপরাধী অপরাধী অর্থাৎ সিমার বিন জুলদাউসান সিনান ইবনে আনাস এবং জুরু ইবনে সুরাইকার তামিমি তারাই তাকে হত্যা করেছে এবং একই সাথে সেই বাহিনীর যিনি সাবেক আমির ছিলেন অর্থাৎ ওমার বিন সাদ তিনিও এ অপরাধে অপরাধী কারণ তিনি সেখানে নিষ্ক্রিয় দর্শকের ভূমিকা পালন করছিলেন এবং হোসেনকে সাহায্য করতে এগিয়ে আসেননি অপরদিকে পেছনের কারিগর বা মূল পরিকল্পনাকারী সেই হিসাবে ওবায়দুল্লাহ মেজিয়াদ সেও অপরাধী এবং হুসাইন ও বাইতের সদস্যদেরকে হত্যার অপরাধের একটি বড় অংশ তার ঘরেও চাপবে কারণ সেই ছিল নির্দেশদাতা এবং তাদেরকে বন্দি করে নিয়ে আসার আদেশ প্রদানকারী তার নির্দেশেই তার সেনাপতি সিমার বিনজুল যৌসান তাদেরকে অবরুদ্ধ করেছিল এবং হত্যা করেছিল হুসাইনকে হত্যার আরেকটি দায়ভার চাপে ইয়াজিদের উপরে যদিও ঐতিহাসিক প্রমাণে সরাসরি ইয়াজিদ হুসেনকে হত্যার নির্দেশ দিয়েছে এই ধরনের বর্ণনা আহলে সুনতল জামাতের বর্ণনাগুলোতে দেখতে পাওয়া যায় না কিন্তু পরবর্তী ঘটনা থেকে আমরা জানি যারা হুসেনকে হত্যা করেছিল তাদের বিরুদ্ধে ইয়াজিদ কোনই ব্যবস্থা গ্রহণ করেনি ওবায়দুল জিয়াদ সিমার কিংবা সিনান তাদের কাউকে এসে শাস্তি প্রদান করেনি ফলে এই হত্যাকাণ্ডের একটি ড্রাইভার ইয়াজিদের ঘাড়েও চাপবে ওদিকে কারবালার মর্মান্তিক ঘটনার জন্য কুফাবাসীর বিশ্বাসঘাতকতাও বিরাট অংশে দায়ী সাহাবা একরাম হুসেন রায়তলানহুকে হত্যার জন্য কুফাবাসীকে অভিযুক্ত করেছিলেন এর মাধ্যমে তারা তাদের বিশ্বাসঘাতকতাকেই বুঝিয়েছেন তারা একের পর এক চিঠি পাঠিয়ে হুসেনকে ডেকে এনেছিল কিন্তু বিপদের মুখে হুসেনকে পরিত্যাগ করেছিল এবং ওবায়দুল্লাবনে জিয়াদের বাহিনীর কাছে তাদেরকে ছেড়ে দিয়েছিল সেই সময় তারা একজন ব্যক্তিও সাহায্য করতে এগিয়ে আসেনি অথচ বারো হাজার ব্যক্তি বায়াত প্রদান করেছিল এজন্য আমরা দেখতে পাই বিশুদ্ধ হাতিসে এসেছে আবদুল্লাবন ওমর আদিয়ালহুমা তিনি বলেছেন সেই কুফাবাসীরা ইরাকবাসীরা তারাই আল্লাহ রসুল সাল্লাহসাল্লামের নাতিকে তার কন্যা সন্তানকে নির্মমভাবে হত্যা করেছে একবার জনৈক্য ব্যক্তি আবদুল এবিনী ওমারের কাছে এসে ইহরামরত অবস্থায় মশা মাছি মারা যাবে কিনা সেই বিষয়ে প্রশ্ন জানতে চাইল কারণ আমরা জানি ইহিরামরত অবস্থায় কোনো কিছু স্বীকার করা হত্যা করা নিষেধ কাজে সে জানতে চাইল মশা হত্যা করা যাবে কিনা অর্থাৎ এই বিষয়েও যেন সে তাকেও অবলম্বন করতে চাইছিল অথচ সাধারণভাবে ক্ষতি করে প্রাণী মশা হত্যা করা এটা কোনো অপরাধ নয় কিন্তু এই বিষয়ে সে যখন আব্দুল্লাইব নোমের কাছে জানতে চাইল তখন আব্দুল্লাইব নোমর আশ্চর্য হলেন এবং লোকেদেরকে বললেন এই লোকটিকে দেখো সে মশা হত্যা করার বিষয়ে প্রশ্ন করছে অথচ তারা আল্লাহ রাসুলসাল্লা কন্যার সন্তানকে নির্মমভাবে হত্যা করেছে ইমাম তীর মিজি এই হাদিসটি সংরক্ষণ করেছেন এবং সনদ বিশুদ্ধ উমুল মিনির উম্মে সালামাহ রাজিউলতলা আনহা তিনিও কুফাবাসীদের বিশ্বাসঘাতকতাকে হুসাইন রায়তুল্লাহুর শাহাদাতাতাতের জন্য এবং কারবালার মর্মান্তিক পরিণতির জন্য দায়ী করেছেন মোসনাদ আহমদ এবং তিরমিজিটি এসেছে তিনি বলতেন তারা তাকে হত্যা করেছে আল্লাহ তাদেরকে হত্যা করুন তৃতীয় পয়েন্ট কারবালার বর্ণনাসমূহের ঐতিহাসিক বিশুদ্ধতা হুসেন রাইত্ন শাহাদের প্রায় একশো বছর পরে আবু মেখনাফ লু তবনে ইয়াহিয়া নামক একজন ব্যক্তি সে কারবালার ঘটনাসমূহকে নিয়ে একটি গ্রন্থ রচনা করে যার নাম মখতাল হুসাইন হুসাইন রানহর শাহাদাত এবং কারবালার ঘটনা নিয়ে এটি ইতিহাসে প্রথম সংকলিত গ্রন্থ আবু মিখনাফলুতা সে মৃত্যুবরণ করেছিল একশো আটান্ন সে কুফাতে বসবাস করত এবং সে ছিল একজন শিয়া কার্বলার ঘটনাসমূহের ব্যাপারে সবচেয়ে বেশি যে প্রাথমিক উৎস ব্যবহৃত হয় সেটি হচ্ছে আবু মিখনাফের বর্ণনা শিয়ারাও মনে করে কার্বলার ঘটনা সম্পর্কে আবু মিখনাফের বর্ণনায় সবচেয়ে বিশুদ্ধ কিন্তু আহলে সুন্নাতল জামায়াতের কাছে আবু মিখনাফের বর্ণনা মোটেও গ্রহণযোগ্য নয় আবু হাতিম রাহিমাউল্লাহ তিনি বলেছেন তার বর্ণনাগুলো প্রত্যাখ্যাত এবং মুহাদ্দিসের মতে আবু মিখনাফ একজন মিথ্যাবাদী আহলে সুনাতুল জামাতের উৎসসমূহ থেকে যদি আমরা কারওয়াল্লার ঘটনা এবং হুসেন রাদিউল্লাহুর শাহাদাতাতের ব্যাপারে জানতে চাই তাহলে দেখতে পাই সবচেয়ে বেশি যে উৎসগুলো ব্যবহার করা হয় প্রাথমিকভাবে ব্যবহার করা হয় আল বিদায়া ও আল নিহায়াকে ইবনে কাসির রহিমাউল্লা রচিত এরপর ব্যবহৃত হয় ইবনে হাজরের আল ইসাবা গ্রন্থ এবং এই সকল গ্রন্থেও আবু মিখনাফের বিভিন্ন বর্ণনা রয়েছে দ্বিতীয় সর্বোচ্চ উদ্ধৃত উৎস হচ্ছে তাবাকাত ইবনে সাদ ইবনে সাদ হুসাইন রাজিউল্লা আনহু শাহাদ ব্যাপারে বিভিন্ন বর্ণনা উল্লেখ করেছেন কিন্তু সকল বর্ণনার সূত্র বা উৎস তিনি উল্লেখ করেননি বড় অংশ উল্লেখ করেছেন ওয়াকিদির বর্ণনা থেকে যিনি মদিনার ইতিহাসে সবচেয়ে বড় মিথ্যাবাদীদের একজন হিসেবে পরিচিত আবু মিখনাফ যখন মখতাল হুসাইন নামে প্রথমবার কার্বালার ঘটনাসমূহকে একটি গ্রন্থে সন্নিবেশিত করে এর প্রায় আটশো বছর পর বইটির দ্বিতীয় সংস্করণ প্রকাশ করা হয় কিন্তু সেই দ্বিতীয় সংস্করণের লেখক কিংবা উৎস সম্পর্কে জানা যায় না সেগুলো অজ্ঞাত বর্তমানে রাফিল এশিয়ারা যে সকল কাহিনী বর্ণনা করে থাকে তার অধিকাংশই সেই পরবর্তী সংস্করণ থেকে উল্লেখ করে থাকে প্রাথমিকভাবে আবু মিফনাফের বর্ণনা সেগুলোই আহলে সুনাতল জামাতের কাছে প্রত্যাখ্যাত এবং গ্রহণযোগ্য নয় এরপর আটশো বছর পর দ্বিতীয় সংস্করণে সেখানে আরও অনেক ধরনের অতিরঞ্জিত বর্ণনা সন্নিবেশিত করা হয়েছে কাজেই কার্বালার ঘটনা সম্পর্কে যে কোনো বর্ণনা দেখলেই সেগুলোকে সত্য বলে গ্রহণ করা যায় না বরং সেগুলো যাচাই বাছাইয়ের প্রয়োজন রয়েছে যেমন উদাহরণস্বরূপ আবু মেখনাফের প্রাথমিক বর্ণনায় হুসেন রাজিউল আনহুর সেই তিনটি প্রস্তাবের উল্লেখ ছিল যেখানে তিনি বলেছিলেন তিনটি প্রস্তাবের একটি প্রস্তাবে তিনি বলেছিলেন যেন তাকে ইয়াজিদের কাছে সামনে যেতে দেওয়া হয় কিন্তু আটশো বছর পর যখন আবু মিখনাফের দ্বিতীয় সংস্করণ প্রকাশ করা হয় সেখানে হুসেন রাজিউদ্হু ইয়াজিদের কাছে যেতে চেয়েছিলেন এবং তাকে বাইয়া দিতে চেয়েছিলেন এই বিষয়গুলোকে বাদ দেওয়া হয়েছে তবে আবু মিখনাফের বর্ণনা ছাড়াও ইয়াজিদের কাছে যাওয়ার বিষয়টি উঠে এসেছে তাবাড়িতে হিলাল বিন ইয়াসাফের বিশুদ্ধ সূত্রে হুসাইন রাজিউল আনহু প্রস্তাব দিয়েছিলেন তাকে স্বামী যেতে দেওয়া হোক এবং সেখানে গিয়ে তিনি ইয়াজিদের সাথে সাক্ষাৎ করবেন এবং তাকে বাইয়াত দিবেন তা বৃদ্ধিতে এই বর্ণনাটি উল্লেখিত আছে কাজেই বর্তমান সময়ে যেভাবে কিছু মানুষ কারবালার ঘটনাগুলোকে পর্যালোচনা করতে গিয়ে ইয়াজিদকে একেবারে সৃষ্টির নিকৃষ্ট কাফের কিংবা ফেরাউন আবুজাহালের সাথে তুলনা করে যদি বাস্তবে তাদের মতই হতো তাহলে হুসাইন রাজিউল আনহু কখনোই ইয়াজিদের কাছে যাওয়ার এবং সেখানে বাইয়াতের প্রস্তাব করতেন না ইয়াজিদের ব্যাপারে আহলেসুন্নাত জামাতের অবস্থান ইতিমধ্যেই উল্লেখ করা হয়েছে ইবনে তাইমিয়া রহিমাহুল্লার কাছে এই ব্যাপারে জানতে চাওয়া হয়েছিল তখন তিনি বলেছিলেন আমরা তার মন্দ কাজগুলোকে অস্বীকার করি না আবার সেগুলোকে অতিরঞ্জিতও করি না কারবালার পরবর্তী একাধিক ঘটনার মাধ্যমে প্রমাণিত হয়েছে ইয়াজিদ নিঃসন্দেহে জালেম ছিল অত্যাচারী ছিল এবং সে সীমা লঙ্ঘন করেছে প্রথমত সে কারবালার যারা খলনায়ক ছিল তাদের উপরে কোনো রকমের শাস্তি কার্যকর করেনি এরপর তার সরাসরি নির্দেশে হারোয়ার যুদ্ধ সংঘটিত হয়েছে এবং তার বাহিনী মক্কা এবং মদিনার পবিত্রতা লঙ্ঘন করেছে কাজেই সে উত্তম বা নেককার ব্যক্তি ছিল এটা বলার কোনো সুযোগ নেই কিন্তু দিন শেষে এই কথাও আমাদেরকে স্বীকার করতে হয় সে মুসলিমদের মধ্যেই একজন ব্যক্তি ছিল তার পক্ষ থেকে কুফর বা শিরকের কোনো কিছু প্রকাশ পায়নি এটি হচ্ছে ওলামায়ে কেরামের মতামত সুতরাং আল্লাহ তালাই তার ব্যাপারে চূড়ান্ত ফসলা প্রদান করবেন कारवाल घटनाथकू डब्ल्यू डट फेसबुक